ও মাদক সেবন পক্ষে ক্ষতিকর বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ কাহিনী অবলম্বনে দুর্গ রহস্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম তিরিশে মার্চ আঠারোশো সালে মৃত্যু বাইশে সেপ্টেম্বর উনিশশো বাঙালি পাঠক মহলে তিনি সবচেয়ে জনপ্রিয় তাঁর লেখা ব্যোমকেশ বক্সির গল্প ও উপন্যাসের জন্য যদিও ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন অসামান্য কিছু ঐতিহাসিক উপন্যাস অজস্র ছোট গল্প ও চিত্রনাট্য কাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা পাঠকের সুবিধের জন্য অবশ্য সত্যানবেষীকে বোমকেশের প্রথম গল্প বলে ধরা হয় দুর্গ রহস্য প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৫২ বাহান্ন সালে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ ভোমকেশ চরিত্রে মির শুরু হচ্ছে দুর্গ রহস্য। কার্তিক মাসের সকালবেলা ব্যোমকেশ আর আমি আমাদের হ্যারিসন রোডের বাড়িতে ডিম ভাজার সাথে চা পান শেষ করে খবরের কাগজ নিয়ে বসেছিলাম পুঁটিরাম আমাদের জল খাবার দিয়ে বাজারে গিয়েছিল কিছুদিন হলো সত্যবতী তার দাদা সুকুমারের কাছে গেছে ইদানিং তার শরীর মন মেজাজ কিছুই ভালো যাচ্ছে না অবশ্য চিন্তার বিশেষ কারণ নেই এই সময় মেয়েদের এরমটা হয়েই থাকে আসল খবর হলো বোমকেশ বাবা আর আমি জ্যাঠ হতে চলেছি কাজেই আমরাও একই সাথে আনন্দ আর উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছি এই পরিস্থিতিতে খবরের কাগজ অত্যন্ত কার্যকর হয়ে ওঠে আমি খবরের কাগজের সামনের পাতা পড়ছিলাম আর বোমকেশ ভিতরের পাতায় মন দিয়েছিল চিরকালি দেখেছি প্রথম পাতার মোটা হরফের খবরের থেকে ভিতরের পাতার অলিগলিতে যা ছাপা হয় তার প্রতি ব্যোমকেশের আসক্তি বেশি হঠাৎ কাগজ থেকে মুখ তুলে ব্যোমকেশ বললো আচ্ছা অজিত ঈশান চন্দ্র মজুমদারের নাম শুনেছ ঈশান চন্দ্র নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে কে বলতো ইতিহাসের অধ্যাপক ছিলেন বহরমপুরে আমি কিছুদিন তার ছাত্র ছিলাম ভদ্রলোক সম্প্রতি মারা গেছেন ও তা তুমি যখন তার ছাত্র ছিলে তখন যথেষ্ট বয়স হয়েছিল নিশ্চয়ই তা হয়তো হয়েছিল কিন্তু তার স্বাভাবিক মৃত্যু হয়নি তার মৃত্যু হয়েছে সাপের ছো বলে সে কি কোথায় গত বছর আমরা যেখানে স্বাস্থ্য উদ্ধার করতে গিয়েছিলাম উনি কিছুদিন হলো সেখানে ছিলেন মানে সেখানেই সাঁওতাল পরগনার সেই পাহাড়ি শহর সে তো এলাকা দাঁড়ো আমি দেখছি দরজা খুলে দেখলাম ডাকপিয়ন একটা চিঠি খামের ওপর ব্যোমকেশের নাম এমনিতে আমাদের চিঠিপত্র বড় একটা আসে না ব্যোমকেশকে চিঠিটা দিয়ে উৎসুক ভাবে তার দিকে চাইলাম তার চিঠি বলতো তা কি করে এত এতদূর থেকে চিঠি পড়ার কোন উপায় আমার জানা নেই ডিএসপি পুরন্দর তার পান্ডে বলছিলাম ঈশান চন্দ্র মজুমদারের প্রসঙ্গ আছে আশ্চর্য এরকম আশ্চর্য ঘটনা মাঝে মাঝে ঘটে অজিত দিন যার কথা ভাবিনি তাকে হঠাৎ মনে পড়ে গেল তারপরই সে সশরীরে এসে হাজির হলো পন্ডিতেরা বলেন কোইনসিডেন্স সমাপতন কিন্তু এর রহস্য আরো গভীর কোথাও একটা যোগসূত্র আছে আমরা দেখতে পাই না হুম বুঝলাম বুঝলাম কিন্তু কি লিখেছেন চিঠি পড়ে যা শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের উপরে বেশ পয়সাওয়ালা একটি পরিবার বাস করে ঈশানবাবু এই পরিবারের কর্তার পুরনো বন্ধু ছিলেন এই কিছুদিন হল হাওয়া বদল করতে সেখানে গিয়েছিলেন সেখানেই হঠাৎ তার মৃত্যু হয়েছে যদিও বলা হচ্ছে যে সাপের ছবল কিন্তু ডাক্তার আর পুলিশ মানে এখন শীতকাল মনোরম কাজেই বুঝতেই পারছ পাণ্ডেজির আতিথ্য তার সঙ্গে রহস্য অর্থাৎ রদ দেখা কলা বেচা দুই হবে খুব ভালো হাতে যখন কোনো কাজ নেই চলো ঘুরেই আসা যাক চলো তাহলে রওনা দিলাম। আমাদের পূর্ব পরিচিত ডিএসপি পুরন্দর পান্ডে স্টেশনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন অনেকদিন পর সাক্ষাৎ দু কুশল সংবাদ আদান প্রদানের পর বাবুর মৃত্যুর বিষয়ে পুরো ব্যাপারটা বুঝতে হলে আপনাকে শুরু থেকে সবটা বলা দরকার এই শহরের দক্ষিণে জাংশন থেকে প্রায় ছ মাইল পর্যন্ত একটা রাস্তা গেছে সাপের মতন একে এই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে পাশাপাশি দুটো পাহাড় আছে একটার মাথায় হালে তৈরি চুনকাম করা একটা বেশ বড় বাড়ি আর অন্যটার ওপরে প্রাচীনকালের একটা ভাঙাচোড়া দুর্গ এই বাড়ি আর দুর্গ দুয়েরই মালিক শ্রী রামকিশোর সিং তিনি সপরিবারে ওই নতুন বাড়িটায় বাস করেন শুনেছি অল্প থেকে ঘি আর লোহার ব্যবসা করে বাবু প্রচুর টাকা রোজগার করেছিলেন তারপর বছর কুড়ি আগে এই শহরে এসে বেশ কয়েকটি জমিদারি কেনেন তারপর পাহাড়ের ওপর এই বাড়ি বানিয়ে বাস করতে শুরু করেন অন্য পাহাড়ের মাথার ওপরে দুর্গটাও তখনই কেনা শোনা যায় ওই দুর্গ নাকি রামকিশোরেরই কোনো এক পূর্বপুরুষের তৈরি এই অবধি শুনতে শুনতে আমরা পাণ্ডেজির বাড়ি পৌঁছে গেলাম জিনিসপত্র রেখে স্নান করে পোশাক পাল্টে চা আর প্রচুর জলখাবার নিয়ে বসে আলোচনা শুরু হলো। চায়ের কাপে একটা বড় চুমুক দিয়ে বোমকেশ বলল খবরের কাগজ পড়ে যা বুঝেছি বাবু এই দুর্গতেই ছিলেন আর সেখানেই সাপের কামড়ে মারা গেছেন কিন্তু ঈশানবাবু হঠাৎ এই দুর্গেই বা কি করছিলেন ঠিক বলতে পারবো না তবে এই বিষয়ে আসার আগে আপনাকে বাবুর বংশের ব্যাপারে কিছু বলা দরকার এক অদ্ভুত বংশ কীরকম বংশের একটা মানুষও ঠিকঠাক সহজ স্বাভাবিক নয় বাবুর কথা দিয়েই শুরু করি ওনাকে দেখলে ওপর থেকে তো ভালো মানুষই মনে হয় কিন্তু সেটা সার্কাসের পোষমানা বাঘের শান্ত স্বভাবের মতো স্বাভাবিক নয় নকল আমার তো মনে হয় ওর অতীত জীবনে কিছু রহস্য আছে না হলে অত কম বয়স থেকে এই পাহাড় জঙ্গলে এসে অজ্ঞাত শুরু করলেন কেন তা ওর পরিবারে কে কে আছে স্ত্রী পুত্র কন্যা হ্যাঁ সে কথাতে আসছি জমিদারি কেনার পর রামকিশোর বাবু ওই পাহাড়ের উপর বাড়ি বানালেন তারপর স্ত্রী দুই পুত্র আর এক কন্যাকে নিয়ে এখানে এসে থাকতে শুরু করলেন অনেক চাকরবাকর সঙ্গে এলো আর ওনার সাথে এলেন নায়েব চাঁদমোহন দত্ত বয়স্ক অভিজ্ঞ মানুষ বাবুর ব্যবসা জমিদারি সবকিছুর দেখাশোনা হিসেবপত্র উনি করতেন এখানে আসার পর রাম বাবুর আরও একটা ছেলে আর একটা মেয়ে হয় এর কিছুদিন পরেই ওনার স্ত্রী মারা যান বাবু নিজেই ছেলে মেয়েদের মানুষ করতে লাগলেন কিন্তু এই জঙ্গলি পরিবেশের প্রভাবেই বলুন বা বংশের গুণেই বলুন বাবুর একটি সন্তানও স্বাভাবিক নয় বড় ছেলে বংশীধর অত্যন্ত জেদি বিপজ্জনক আর অত্যাচারী জমিদারি এখন ওই দেখাশোনা করে শুনেছি দু একটা খুন জখমও করেছে কিন্তু সাক্ষী বা প্রমাণ কিছুই নেই বয়স কত যেতেই অপঘাতে বউটা মারা যায় আরো অপঘাত হ্যাঁ বাবু এদের বংশে ওই অপঘাতে মৃত্যু লেগেই আছে বংশী ধরের বউ বাড়ির উপরের বারান্দা থেকে নিচে খাদে পড়ে গিয়েছিল আত্মহত্যাও হতে পারে আবার এটাও হতে পারে কেউ ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিয়েছিল। চমৎকার ছেলে? সে দিয়েছিলো এক গুণ যেমন বিকৃত চেহারা তেমনই বা কামন বাবা বিয়ে দেননি বাপকে লুকিয়ে বদমাইশি করে বেড়ায় ওর এক সঙ্গী আছে গানপাত ওর খাস চাকর মুরলিধরের এসব বদমাইশীর ব্যবস্থা ওই গানপাতই করে কিন্তু মজার কথা কি বলুন তো দুই ছেলেই বাপকে জমের মতন ভয় পায় বাপ যদি সিধে সাদা ভালো মানুষ হতো তাহলে এই ছেলেরা তাঁকে এত ভয় পেত না হুম ঠিকই তারপর মুরলিধরের পরে একটা মেয়ে ছিল হরিপ্রিয়া দু বছর আগে সেও মারা গেছে কি করে সাপের সে কি আরও সাপের ছো হুম। হরিপ্রিয়ার ব্যাপারে বেশি কিছু জানি না কিন্তু ওর স্বামী মনিলাল বেশ সাদাশীতে মানুষ শিক্ষিত বিএসসি পাস বোধহয় গরিব ঘরের ছেলে ছিল বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকে বাবু জামাইকে খুব স্নেহ করেন মেয়ে মারা যাবার পরেও জামাইকে নিজের কাছেই রেখে দিয়েছিলেন বাবুর আরেকটি মেয়ে আছে না হ্যাঁ তুলসী কিন্তু ভমকেশ বাবু আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন হাতের কাছে যোগ্য পাত্র রয়েছে যখন কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে কিন্তু তুলসী সবার থেকে ছোট ওর আগে আর একটা ছেলে আছে গদাধর একদম বোকা মাথায় কিচ্ছু নেই সারাক্ষণ হি হি করে হাসতে থাকে পড়াশোনায় মন নেই ওর শুধু একটাই কাজ গুলতি নিয়ে জঙ্গলে পাখি শিকার করা তুলসী ওই গদাধরের সাথেই ঘুরে বেড়ায় এই তুলসীকে দেখে বোঝা কঠিন যে সে কেমন মানুষ ক্যাবলাও নয় আবার বোকাও নয় মেয়েটা একটু অন্যরকম আপনি যেভাবে চরিত্রগুলোর অ্যানালিসিস করেছেন তাতে মনে হয় আপনার বিশ্বাস ঈশানবাবুর মৃত্যুর সাথে এদের মধ্যে এক বা একাধিক জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হ্যাঁ বোমকেশবাবু আমার তো খুবই সন্দেহ হচ্ছে দেখুন বাবু এক মাসের উপর ওই দুর্গতে থাকছিলেন শরীরও সেরে আসছিল যেদিন তাঁর লাশ পাওয়া গেল তার আগের রাতেও তিনি সুস্থ ছিলেন রাতের খাওয়া সেরে ওই দুর্গের ভিতরেই রোজকার মতো পায়চেরি করছিলেন মাস্টার রমাপতি তাঁর সাথে ছিল মাস্টার রমাপতি রমাপতি গদাধর আর তুলশীর মাস্টার গরিব ছেলে ম্যাট্রিক পাস নিজে জাতের ছেলে বলে বাবু ওকে আশ্রয় দেন গদাধরা তুলসির জন্য ওকে মাস্টার করে রাখেন ভালো ছেলে শান্ত একটু লাজুক স্বভাবের এমনকি গদাধরা তুলসীও ওকে খুব পাত্তা দেয় না বুঝলাম সেদিন রাতেই রমাপতি ঈশানবাবুর সাথে কথাবার্তা বলে আন্দাজ সাড়ে নটা নাগাদ ফিরে আসে রাতে দুর্গে কি ঘটেছিল তা কারোরই জানা নেই পরদিন সকালে রমাপতি আবার দুর্গে যায় আর দেখে ঈশানবাবু তার ঘরের দরজার সামনে পড়ে আছে। মাথার পিছনের ঘাড়ের কাছে কাল ছিটে আর ওনার ডান হাতের মুঠো একটা বাদশাহী আমলে সোনার মোহর সোনার মোহর আশ্চর্য হ্যাঁ সত্যিই খুব আশ্চর্য ঘটনা প্রথমে রামকিশোরবাবু সন্দেহ করলেন রাতে হয়তো কোনো চোর ডাকাতে এসেছিল সেই বাবুকে মেরেছে উনি তখনই পুলিশকে খবর পাঠালেন কিন্তু পুলিশ আসার আগেই সাপে কাটার দাগ আবিষ্কার হল তখন আর কোন উপায় ছিল না পুলিশ গিয়ে পোস্টমর্টমের জন্য লাশ চালান করে দিল পোস্টমর্টম রিপোর্ট কি বলছে রক্তে সাপের বিষ মিশেছে গোক্র সাপের বিষ এতে কোনো সন্দেহ নেই যে সাপের বিষেই মৃত্যু ঘটেছিল কিন্তু কিন্তু বেশ কিছু ছোট ছোট কারণ আছে আলাদাভাবে যদি দেখেন তাহলে কোনোটাই খুব জোরালো নয় কিন্তু একসাথে দেখলে সবগুলো মিলিয়ে কিছু একটা পাওয়া যায় যেমন সাপের কামড়েই যদি ঈশানবাবু মারা গিয়ে থাকেন তাহলে মাথায় চোট লাগলো কিভাবে। এমন তো হতেই পারে সাপে কামড়ানোর পর তিনি ভয় পেয়ে পড়ে যান মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে পড়েন আর সেই অবস্থাতেই তার মৃত্যু হয় হ্যাঁ অসম্ভব নয় কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে সাপ এলো কোথা থেকে আমি কেল্লা আর তার চারদিকে ভালো করে খোঁজ করিয়েছি বিষধর সাপের কোনো চিহ্ন নেই কিন্তু আপনি যে বললেন দু বছর আগে রামকিশোর বাবুর বড় মেয়ে সাপের কামড়ি মারা যান হ্যাঁ কিন্তু তাকে তো সাপ কামড়েছিল জঙ্গলের মধ্যে সেখানে সাপ থাকতেই পারে কেল্লার মধ্যে সাপে এলো করে ওই খাড়া পাহাড়ের গা বেয়ে ওঠা সাপের পক্ষেও সম্ভব নয় সিঁড়ি বেয়ে উঠতে পারে কিন্তু এত উপরে উঠবে কেন কেল্লাতে ইঁদুর ব্যাং কিচ্ছু নেই কিসে লোভে উঠবে এক যদি না কেউ সাপ নিয়ে গিয়ে কেল্লাতে ছেড়ে দিয়ে থাকে হুম বিষয় আরো কিছু আছে নাকি হ্যাঁ সোনার মোহর ভেবে দেখুন বাবু। বঙ্কেশবাবু ঈশানবাবুর মুঠোয় একটা সোনার মোহর ছিল ওনার কাছে এই মোহরটা এলো কিভাবে ওনার আর্থিক স্থিতি যা ছিল তাতে মোহর সাথে নিয়ে ঘুরে বেড়াতেন বলে তো মনে হয় না ঈশানবাবুর আত্মীয় পরিজন একটা মেয়ে আছে বিবাহিতা জামাই নেপালে ডাক্তারি করে মনে হয় মেয়ে জামাইয়ের সাথে ওনার সম্পর্ক খুব ভালো ছিল না কিন্তু এক বৃদ্ধ অধ্যাপককে হত্যা করে কার কি লাভ হবে সেটাই তো বুঝতে পারছি না যাক দুপুর প্রায় বারোটা বাজলো আপনারা একটু বিশ্রাম করুন আমাকে একবার অফিস যেতে হবে ফিরে এসে বিকেলে একবার কেল্লায় যাওয়া যাবে পাণ্ডেজি তার বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল জিজ্ঞেস করলো অজিত কি বুঝলে সবই যেন কেমন ধোঁয়া ধোয়া শাস্ত্রে বলে পর্বত বন্ধি ধুমাত ধোঁয়া যখন দেখা যাচ্ছে তখন আগুন নিশ্চয়ই আছে বিকেলে পুলিশের গাড়িতে চেপে তিনজনের রওনা দিলাম ছ মাইল পথ পেরোতে আধ ঘন্টা সময় লাগলো পাথর বসানো পথটা পাহাড়ের নিচে শেষ হয়নি আরো কিছু দূর চড়াই উঠেছে যেখানে চড়াই আরম্ভ হয়েছে সেখানে একটা বেশ বড় কুয়ো রয়েছে কুয়ো থেকে আরো প্রায় উঠে রাস্তা গাড়ি গাড়ি বারান্দার সামনে সামনে এসে শেষ হয়েছে আমাদের এসে দাঁড়ালো দেখলাম সেখানে আরো একটা গাড়ি দাঁড়িয়ে আছে পাণ্ডেজি বললেন ডক্টর ঘটকের গাড়ি আপনারা ডক্টর ঘটককে চেনেন তো হ্যাঁ আগেরবার আলাপ হয়েছিল কিন্তু এখানে ডাক্তার ঘটকের গাড়ি কেন সে কথাই ভাবছি কার আবার শরীর খারাপ হল গাড়ি থেকে নেমে এগোচ্ছি হঠাৎ বোমকেশ বলল ওটা কি ওখানে ধোঁয়া কিসের ওটা সাধু বাবা ওখানে আড্ডা গেড়েছে সাধু এই জঙ্গলের মধ্যে এখানে তো ভিককে পাওয়ার কোনো আশাই নেই তা নেই তবে বাবুর বাড়ি থেকে বাবাজির জন্য ভেট আসে ও একটি গাছের ঝাড় মতো রয়েছে সেখান থেকে হালকা হালকা ধোঁয়া হচ্ছে। একটি গাছের তলায় ধুনি জ্বালিয়ে কৌপিনধারী বাবাজি বসে আছেন আমরা কাছে গিয়ে দাঁড়াতে তিনি চোখ মেলে চাইলেন চোখ দুটো জবা ফুলের মতো লাল কিছুক্ষণ অপলক চোখে আমাদের দেখে তার গুপ দাড়ির ফাঁকে এক বিচিত্র নীরব হাসি ফুটে উঠল তিনি আবার চোখ বন্ধ করলেন আমরা কিছুক্ষণ অনিশ্চিতভাবে দাঁড়িয়ে চলে এলাম পথে ঘাটে যেসব ভিখিরি সাধু সন্ন্যাসী দেখা যায় ইনি ঠিক সেই জাতীয় নন কোথায় যেন একটা তফাৎ আছে কিন্তু সেই তফাতটা যে কি সেটা ঠিক বুঝতে পারলাম না সাধু দর্শন করে ফেরার পথে বোমকেশ আগে দুর্গ দেখতে চাইল গাড়ি বারান্দা ধার দিয়ে দুর্গের সিঁড়ি ধরব এমন সময় একটি লোক এসে ডিএসপি সাহেবকে সালাম করে সালাম সাহেব সালাম এ হল বুলাকিলাল রামকিশোর বাবু ড্রাইভার অনেক দিনের পুরনো লোক বুলাকিলাল বাবু এসছেন কেন কারো কি অসুখ না হুজুর বাবু এসেছেন ওকিল সাহেবও এসেছেন ঠান্ডাই মানে ভাঙ ঠিক আছে তুমি তৈরি করো আমরা দুর্গ দেখে এখানে ফিরে আসছে জি হুজুর আমরা সিঁড়ি দিয়ে দুর্গের দিকে উঠতে লাগলাম খাস ভাঙ তৈরি করে। ওই নিয়েই আছে। পঁচাত্তরটা সিঁড়ি ভেঙে আমরা দুর্গের এককালে তোরণের দরজা ছিল এখন আন নেই কিন্তু পাথরের খিলান এখনো অটুট আছে কাজেই যাতায়াতের পথে কোনো বাধা নেই এই পথে দুর্গে প্রবেশ করে প্রথমেই আমাদের দৃষ্টি আকর্ষণ করলো একটা কামান দেখলে মনে হয় তাল গাছের একটা গুঁড়ি মুখ উঁচু করে মাটিতে পড়ে আছে প্রায় দুশো বছর ধরে রোদ বৃষ্টি সহ্য করে কামানের সারা শরীরে আজ ধরেছে। দেখেই যায় বিশাল বস্তুটিকে বহুকাল করা হয়নি। কামানের ভেতরের গোলা ছোঁড়ার ছিদ্রটি বেশি বড় নয় কোন একটি ছবলা ছাড়ানো নারকেল তাতে প্রবেশ করতে পারে কিন্তু সেই মুখও বর্তমানে ধুলো মাটিতে ভর্তি মুখ থেকে এক বছর সবুজ ঘাস মাথা বের করে আছে কামানটাকে দেখলে বেশ মায়া লাগে মনে হয় ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বৃদ্ধ সৈনিক মাথা উঁচু করে মৃত্যুদ্দিন করছে এই কামানটা ছাড়া দুর্গে পুরনো দিনের জিনিসপত্র আর কিছুই নেই পাঁচিল ঘেরা দুর্গের মধ্যে জমির পরিমাণ দুই বিঘার বেশি নয় সমস্তটাই পাথরের পাটি দিয়ে বাঁধানো পাঁচিলটা চাকার মতো গায়ে ছোট ছোট কুঠুরি হয়তো আগে এগুলোতে দুর্গ পাহারা দেওয়ার সেপাইরা থাকতো। এগুলোও প্রায় ভেঙে পড়েছে কোথাও ভাঙা পাথর পড়ে আছে কোনো কোনো ঘরের সামনে কাঁটা গাছ জন্মেছে এই গোল চত্বরের ঠিক মাঝখানে দুর্গের প্রধান ভবন পাঁচিল আর ভবনের মাঝে বেশ বড় একটা ফাঁকা জায়গা রয়েছে প্রধান ভবনটি চার কোনা বাইরে থেকে দেখলে বেশ মজবুত বলেই মনে হয় ভেতরে পাঁচ ছটা ঘর মামুলিভাবে মেরামত করা সত্ত্বেও বেশিরভাগ ঘরই আর থাকার যোগ্য নয় কোনো কোনো ঘরের দেওয়ালে ফাটল ধরেছে কোনো ঘরের ছাদ ফুটো হয়ে আকাশ দেখা যাচ্ছে কেবল পেছনের একটা ছোট ঘর ভালো অবস্থায় আছে ঘরটাকে থাকার যোগ্য করার জন্য তার প্রবেশ পথে নতুন চৌকাঠ আর দরজায় পাল্লা লাগানো হয়েছে এই ঘরের সামনে এসে পাণ্ডেজি চৌকাঠের দিকে আঙুল দেখিয়ে বললেন ঈশানবাবুর লাশ এইখানে পড়েছিল অঙ্কিশ কিছুক্ষণ সেই দিকে চেয়ে থেকে বললো সাপে কামড়াবার পর তিনি যদি পড়ে গিয়ে এই চৌকাঠে মাথা ঠুকে থাকেন তাহলে মাথায় চোট পাওয়া অসম্ভব নয় না অসম্ভব নয় কিন্তু আপনি তো পুরো জায়গাটা দেখলেন ভাঙা চোরা ঠিকই কিন্তু কোথাও এমন জঞ্জাল পড়ে নেই যাতে সাপ লুকিয়ে থাকতে পারে ঈশানবাবু আসার ঠিক আগেই এখানে কার্বোলিক অ্যাসিড ছড়ানো হয়েছে উনি বেঁচে থাকার সময়ও দুবার ছড়ানো হয়েছে ঈশানবাবু আসবার আগে এখানে কেউ বাস করত না কেউ কবুল করে না কিন্তু মুরলীধর হুম বুঝেছি বমকেশ ঘরের মধ্যে প্রবেশ করল ঘরটা লম্বায় চওড়ায় আন্দাজ ১৪ ফুট মেঝে সান একপাশে একটা তক্তপোষ আর একটা আরাম কেদারা রয়েছে এছাড়া অন্য কোনো আসবাবপত্র নেই এই ঘরের একটা বিশেষত্ব লক্ষ্য করলাম যা অন্য কোনো ঘরে নেই তিনটে দেওয়ালে মেঝে থেকে প্রায় এক হাত উঁচুতে সারি সারি লোহার গজাল পোতা রয়েছে গজালগুলো দেওয়াল থেকে দেড় হাত মতো বের হয়ে আছে আগে হয়তো সেগুলো শাবলের মতো আকারের ছিল এখন মোর্চে ধরে ভঙ্গুর আকৃতি ধারণ করেছে দেখে মনে হয় দুর্গ তৈরির সময়ই এগুলো লাগানো হয়েছিল বঙ্কেশ কিছুক্ষণ গজালগুলোর দিকে খুঁটিয়ে চেয়ে প্রশ্ন করল দেওয়ালে এরকম গজাল পোতা কেন ঘরে বোধহয় আগে দুর্গের দপ্তর বা খাজনা খানা ছিল এই গজালের উপর কাঠের তক্তা বসিয়ে দিলে জিনিসপত্র বইখাতা এমনকি টাকার সিন্দুক রাখা চলত বিহারে অনেক পুরনো বাড়িতে এখনো এরকম গোঁজ দেখা যায় মুমকেশ চারদিক দেখে বলল ইশানবাবুর বাক্স বিছানা কোথায় গেল ওসব পুলিশের জিমায় আছে বাক্সে কি আছে দেখেছেন হ্যাঁ বেশি কিছু ছিল না দুচারটে চারটে জামা কাপড় আর কয়েকটা বই খাতা একটা ন্যাকড়ায় বাঁধা তিনটে দশ টাকার নোট আর কিছু খুচরো পয়সা ছিল আর তার মুঠির মধ্যে যে সোনার মোহরটা পাওয়া গিয়েছিল সেটা সেটাও আমাদের জিম্মায় আছে এই মামলা শেষ হলে সব জিনিস ওনার ওয়ারিশনকে ফেরত দিতে হবে বোমকেশ আরও কিছুক্ষণ ঘর পরীক্ষা করল কিন্তু উল্লেখযোগ্য কিছু পাওয়া গেল না আমরা যখন দুর্গের উঠোনে ফিরে আসছি তখন দেখলাম একটি অল্প ছেলে দুর্গের তরণ দিয়ে প্রবেশ করল এই হলো রমাপতি মাস্টার কি মাস্টার কি খবর রমাপতি ছেলেটি রোগাশোগা ময়লা রং চোখে মুখে বুদ্ধির ছাপ থাকলেও একটু জড়োসড়ো ভাব আমাদের দেখে একটু অপ্রস্তুত হয়ে বললো গদাধরা তুলসী এখানে এসেছে ওদের দেখেছেন আপনারা তাদের তো এখানে দেখিনি ও আসলে কর্তার ঘরে কি আলোচনা হচ্ছে বড়রা সবাই সেখানে রয়েছে কিন্তু গদাধর আর তুলসীকে দেখতে পাচ্ছি না তাই ভাবলাম তারা হয়তো এখানে এসেছে আপনার সাথে আলাপ করিয়ে দিই আমার বন্ধু কলকাতা থেকে এসছেন ইনি শ্রী ব্যোমকেশ বক্সি আর ইনি শ্রী অজিত বন্দ্যোপাধ্যায় বোমকেশ বক্সি সত্যান্নেষী হ্যাঁ আমি আমি আপনার সব বই পড়েছি জানেন কদিন ধরেই মনে হচ্ছিল আপনি থাকলে এই ব্যাপারটার একটা মীমাংসা হতো কোন ব্যাপারটার কথা বলছেন ঈশানবাবু তো সাপের কামড়ে মারা গেছেন এর আবার মীমাংসা হওয়ার কি আছে রমাপতি উত্তর দিল না শঙ্কিতভাবে মাথা নিচু করে রইল ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখে সহজ গলায় বলল যাক ও কথা চলুন একটু বসা যাক মোমকেশ কামানটার একপাশে ধুলো ঝেড়ে তার ওপরেই বসল রমাপতি পাশে সংকুচিতভাবে বসল। আচ্ছা রমাপতি বাবু বাবু যে রাত্রে মারা যান সেই রাতে আপনি তো তার সাথে প্রায় রাত সাড়ে নটা পর্যন্ত ছিলেন কি কথা হচ্ছিল ও উনি আমাকে খুব স্নেহ করতেন আমাকে ইতিহাসের নানা কাহিনী বলতেন আর সেই রাতেও সেই রাতে কিসের গল্প বলছিলেন এই এই দুর্গের ইতিহাস দুর্গের ইতিহাস কিন্তু এর ইতিহাস কোনো বইয়ে লেখা আছে বলে তো মনে হয় না আগে না ঈশানবাবু জানতেন আসলে কর্তা মশাই মানে ওই বাবুর এক বড় ভাই ছিলেন রাম বিনোদ সিংহ কম কি মারা যান ঈশানবাবু তার প্রাণের বন্ধু ছিলেন এই রাম বিনোদবাবুর মুখেই ঈশানবাবু এই ইতিহাস শুনেছিলেন বেশ তা এই দুর্গ কবে তৈরি কে তৈরি করেছিল এসব নিয়ে কিছু বলেছিলেন নাকি আগে হ্যাঁ বলেছিলেন এই দুর্গ নাকি কর্তামশায়ের পূর্বপুরুষ রাজা জানুকিনাম সিংহের তৈরি সেই নবাব আলিবর্দী খার আমলে তো ওই সময় থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ পর্যন্ত দুর্গের আর এই বংশের ইতিহাস বলেছিলেন সে এক অদ্ভুত কাহিনী আমি অবাক হয়ে শুনেছিলাম ঈশানবাবুর কাছে একটা খাতা ছিল জানেন ওতেই উনি সব লিখে রাখতেন খাতায় লিখে রেখেছিলেন কোন খাতা সেই খাতা এখন কোথায় এখন সে খাতা কোথায় আমি জানি না কিন্তু খাতাটা আমি দেখেছি উনি তরুণের মধ্যে রাখতেন হয়তো সেখানেই আছে বোমকেশ পাণ্ডেজির দিকে তাকালো পাণ্ডে ঘাড় নেড়ে সম্মতি জানালেন পেন্সিল দিয়ে লেখা একটা খাতা ওনার বাক্সের মধ্যে আছে কিন্তু তাতে কি লেখা আছে জানি না বাংলায় লেখা দেখতে হবে যাক রমাপতি বাবু আপনার কাছে অনেক খবর পাওয়া গেল আচ্ছা পরদিন সকালে আপনি সবার আগে আবার দুর্গে এসেছিলেন কেন বলুন তো ঈশানবাবুই আসতে বলেছিলেন আসলে আগের দিন পুরো কাহিনী শেষ হয়নি তাই বলেছিলেন পরের দিন সকালে এসো তখন বাকিটা বলবো বাকি গল্পটা মানে সেটা কিছু খুলে বলেনি জানেন তবে আমার মনে হয়েছিল ওই সিপাহী বিদ্রোহ থেকে বর্তমান কাল পর্যন্ত এই বংশের ইতিহাস বলবেন আমাকে কিন্তু কেন আপনাকে এই বংশের ইতিহাস শোনাবার কোনো উদ্দেশ্য ছিল কি তা জানি না আসলে তার মনে যখন যা আসতো আমাকে তাই বলতেন হুম বুঝলাম শেষ দিন আর কিছু বলেছিলেন যেটা শুনে আপনার অস্বাভাবিক লেগেছিল একটু ভালো করে মনে করে দেখুন তো আগে একটা কথা বলেছিলেন সেটা तक तो गुरुत दी कड़े गल की कथा जे वंश भ्रतृहत्यार विष प्रवेश से वंश रक्षा नहीं शो पतन अनिवार्य इतिहास तरह सीरा परस्पर मुखर दिखे चाहल पांडेर मुख गम्भर कपाले भ्रुकुटी बोमकेश उठे दाड़े बल सन्दे हुए चलू এবার ওদিকে যাওয়া যাক খাদের ওপারে বাড়ির আড়ালে সূর্য তখন ঢাকা পড়েছে নিচের বারান্দা পর্যন্ত নেমে এসে দেখলাম গুলাকিলাল দুটো বড় বড় পাত্রে ভাঙের শরবত নিয়ে ঢালা ঢালি করছে দুটি অল্প বয়সী ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে আগ্রহের সাথে সেই দৃশ্য দেখছে আমাদের আসতে দেখে ছেলেটা হাঁ করে আমাদের দিকে তাকিয়ে রইল মেয়েটি সন্দেহ আর ভয় মেশানো চোখে আমাদের দেখতে দেখতে তাড়াতাড়ি এসে রমাপতি মাস্টারের হাত চেপে ধরল বুঝলাম এরাই হল শ্রীমান গদাধর আর তুলসী কোথায় ছিল তোমরা আমি সারা দিন তোমাদের খুঁজে বেড়াচ্ছি জবাব দিল না অপলক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রইল গদাধর একগাল হেসে বলল সাধু বাবা গাঁদা গাঁদছিল তাই দেখছিলাম সাধুর কাছে যেতে তোমাদের বারণ করা হয়নি কাছে যাইনি তো উপস্থিত হয়েছে দই গোলমরিচ শশার বিচি এবং আরো নানান রকম উপাদান সহযোগে তৈরি ভাঙের শরবত বুলাকিলাল বানিয়েছেও খুব ভালো পাণ্ডে শরবত খেয়ে তারিফ করে বললেন বাহ চমৎকার হয়েছে কিন্তু গনপত ধরের খাস চাকর জি হুজুর তা নিজের জন্য নাই না মালিকের জন্য ও তো কি করে মতো নাই মালুম হুজুর আচ্ছা তো এই পরিবারের পুরনো চাকর বাড়িতে কে কোন নেশা করে বলতে পারো দেখি সন্ধ্যা পরে হ্যাঁ আফিম খান আর আর আমি জানি না উচুর বোঝা গেল জানলেও বুলাকিলাল আর কিছু বলবে না আমরা শরবত শেষ করে আরও একবার প্রশংসা করে বাড়ি সিঁড়ি ধরলাম বাড়ি সদরে রমাপতি ছিল। আসুন দাঁড়িয়েছিল আপনারা কর্তার সঙ্গে দেখা করবেন তো রমাপতি আমাদের যে ঘরটাতে নিয়ে গেল সেটাই বাড়ির বৈঠকখানা টেবিল চেয়ার ছাড়াও একটা ফরাস ঢাকা তক্তপোষ আছে পাণ্ডেজি একে একে চিনিয়ে দিলেন ওই যে তক্তপোষের মাঝে যিনি বসে আছেন উনি রামকিশোর বাবু ওনার এক পাশে নায়েব চাঁদমোহন দত্ত আর অন্য পাশে জামাই মনিলাল। বাঁদিকের কোণে বসে বংশীধর আর ডান দিকের কোণে মুরলীধর একটা চেয়ারে উকিল হিমাংশুবাবু আর অন্যটায় আপনাদের পরিচিত ডক্টর ঘটক আমরা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি সবে ঘরে ঢুকতে যাব শুনলাম বেশ একটা গোলমাল বেধে উঠেছে যার ধন তার ধন নয় নেপোয় মারে দুই কেন মনিলালকে দুর্গ দেওয়া হবে কেন আমি কি ভেসে এসেছি নেব তুই নিবি কেন ছেলে আমার আমার সামনে আমার মুখের উপর কথা চবকে মুখ ছিঁড়ে দেব হুম আমার সম্পত্তি আমি যাকে খুশি দিয়ে যাব তাতে তোদের কি বেয়ার আমি তো কিছুই চাইনি শরীরের পক্ষে ভালো নয় আজ বরং কথাবার্তা বন্ধ থাক আরেকদিন এটা ফেলে রাখলে চলবে না আমি আজ আছি কাল নেই কাজে সব হাঙ্গামা চুকিয়ে রাখতে চাই হিমাংশবাবু আমি সম্পত্তির কিরকম ব্যবস্থা করতে চাই শুনলেন আর বেশি আলোচনার দরকার নেই। আপনি তৈরি করতে যত শীঘ্র দলিল রেজিস্ট্রি হয়ে যায় ততই ভালো বেশ হলে তাই হবে আজ তাহলে আসি নমস্কার হিমাংশুবাবু চেয়ে ছেড়ে উঠে পড়লেন এতক্ষণে সবার নজরে পড়ল। আমরা দরজার সামনে চুপচাপ দাঁড়িয়েছি কে কে ওখানে আমি ডিএসপি আমার দুজন বন্ধু কলকাতা থেকে বেড়াতে এসেছেন তাদের দুর্গ দেখাতে এনেছিলাম পরিচয় করি দি শ্রী বোমকেশ বক্সি আর শ্রী অজিত বন্দ্যোপাধ্যায় রামকিশোর বাবুর আচরণ দেখে মনে হলো না যে তিনি বোমকেশের নাম আগে শুনেছেন বংশীধর আর মুরলীধর উঠে গেল ডক্টর ঘটক আমাদের দেখে একটু বিস্মিত হয়েছিলেন তিনি হাত তুলে নমস্কার করলেন তারপর বাবুর সাথে দু একটি কথা বলে উকিল হিমাংশুবাবুর সাথে বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে রয়ে গেলাম আমরা তিনজন আর ওপক্ষের বাবু জামাই মনিলাল আর নায়েব চাঁদমোহন নমস্কার বসুন বসুন ওরে কে আছিস আলো দিয়ে যা চা তৈরি নাইব না চাঁদমোহন বললেন দেখছি চাঁদমোহন উঠে গেলেন লোকটির চেহারা কালো এবং চিমশে কিন্তু চোখ দুটোতে যাবার আগে ব্যোমকেশকে তাঁর দীর্ঘ গভীর বাঁকা দৃষ্টি দিয়ে একবার দেখে গেলেন দুচারটে সাধারণ কথাবার্তার পর ব্যোমকেশ বলল শুনলাম বাবু এখানে এসে সাপের কামড়ে মারা গেছেন আমি তাকে চিনতাম ताही आमार हो। बोले, एक समय छात्र छाई नो राम चकित दृष्टिश के बोधायर छात्र छः हम्मानलार बंधु प्राणर बंधु से बेड़ाते मारा गल हे लज्जा जीवन भूलना হ্যাঁ সত্যি খুব দুঃখের বিষয় তিনি বোধ হয় আপনার দাদারও বন্ধু ছিলেন কিন্তু প্রায় বছর হলো মারা গেছেন। ও তাহলে এখন আপনার তার ঘনিষ্ঠতা ছিল আচ্ছা তিনি এখানে আসার আগে এ বাড়ির কে কে তাঁকে চিনতেন আপনি আপনার বড় ছেলে আর আমার নায়েব চাঁদমোহন চিনতেন আর আপনার ড্রাইভার বুলাকি লাল তাইতো সেও তো অনেক পুরনো লোক হ্যাঁ বুলাকিলালও চিনত এই আলোচনা যখন চলছে তখন একবার মনিলালকে লক্ষ্য করেছিলাম খাওয়ার সময় পোষা বেড়াল যেমন ভাবে মানুষের পাতের পাশে এসে একবার পাতের দিকে আর একবার মানুষের মুখের দিকে বারবার ঘুরে দেখে মনিলালও তেমনি একবার বোমকেশের দিকে আর একবার রামকিশোর বাবুর দিকে তাকাচ্ছে তার মুখের ভাব এই আলো আঁধারিতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সে যে খুব মন দিয়ে সব কথা শুনছে তাতে সন্দেহ নেই ঈশানবাবুর মুঠিতে একটি মোহর পাওয়া গিয়েছিল সেটা কোথা থেকে এলো বলতে পারেন না ভারী আশ্চর্য ব্যাপার ঈশানের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না অন্তত মোহর নিয়ে বেড়াবার মতো ছিল না দুর্গে কোথাও কুড়িয়ে পাওয়া কি সম্ভব অসম্ভব নয় একসময় আমার পূর্বপুরুষদের অনেক সোনাদানা ওই দুর্গে সঞ্চিত ছিল সিপাহী বিদ্রোহের সময় একদল সিপাহী এসে সব লুট করে নিয়ে যায় धड्डा मोहर एदिक छिटके पड़ा अस्वािक नंतु से मुहूर्त सम्पत्ति आपनर सम्पत्ति हम ईशान बाबू मोहरती आपके फेरत दी कि जो दूर जी पर सम्पत्ति ना, ना नहीं मत मानुष ना था ठीक क्यों अभाव स्वभाव नष्टा मोहर टा कड़िए पावर समय तापे कमड़े ছয় পাইনি এই সময় একজন কর্মচারী একটা ক্যারোসিনের ল্যাম্প এনে টেবিলের ওপর রাখল আরো একজন ভৃত্ত চায়ে ট্রে আমাদের সামনে রাখল চায় চুমুক দিয়ে বলল এখানে তো ইলেকট্রিসিটি নেই ঈশানবাবুও নিশ্চয়ই রাতে কেরোসিনের লন্ঠনই ব্যবহার করতেন হ্যাঁ তবে মারা যাওয়ার দিন সাথে আগে ঈশান আমার কাছ থেকে একটা ব্যাটারি দেওয়ার টর্চ নিয়ে গিয়েছিল তার মৃত্যুর পর আর সব জিনিসই পাওয়া গেল শুধু ওই টর্চটা ছাড়া এতক্ষণে মনিলাল মুখ খুলল সে গম্ভীরভাবে বলল আমার বিশ্বাস ওই ঘটনার পরদিন সকালবেলা গোলমালের মধ্যে কেউ টর্চটা সরিয়েছে কে সরাতে পারে কারোর উপর সন্দেহ হয় আমার মনে হয় রমা না না মনি ও তোমার ভুল ধারণা রমাপতি নেয়নি নিলে স্বীকার করত মনিলাল আর কিছু বলল না आम उठे जाक, के आपना पे बस रही शेषाग्य हल्दी करना बेस्तो कदम थे तब दूद पर पालई कर निमंत्रण मन रखब कदि आसि ওই দুর্গে থাকতে দিতে হবে ক্ষুদিত দরজার কাছে পৌঁছেছি কালো পর্দার আড়ালে একজোড়ার জল চোখ দেখে চমকে উঠলাম তুলসী এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল এখন শরিসীপের মতো নিঃশব্দ সরে গেল রাতে খাওয়া দাওয়ার পর আমরা পাণ্ডেজির বাড়ির খোলা ছাদে তিনটে আরাম কেদারা নিয়ে বসেছিলাম বোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল আপনি ঠিকই বলেছিলেন পাণ্ডেজি গলদ আছে কিন্তু ওখানে গিয়ে যতক্ষণ না চেপে বসা যাচ্ছে ততক্ষণ কিচ্ছু করা যাবে না ওদের পেটের কথা জানা যাবে না আজ লক্ষ্য করলাম সবাই কিছু না কিছু চেপে যাচ্ছে তাহলে আপনারও মনে হচ্ছে যে ঈশানবাবুর মৃত্যু সাপের কামড়ে হয়নি এখনো এতটা বলার সময় আসেনি শুধু এইটুকু বলতে পারি আপাত দৃষ্টিতে যা দেখাচ্ছে সেটা সত্যি নয় বেশ কিছু রহস্য আছে মোহর কোথা থেকে এলো টর্চটা কোথায় গেল রমাপতি যে গল্প শোনাল সেটা কি সত্যি সবাই দুর্গোটা চায় কেন মনিলালকে কর্তা ছাড়া কেউ দেখতে পারে না কেন কেউ কাউকে দেখতে পারে না। সেটা অবশ্য আমাদের পক্ষে সুবিধে আচ্ছা পান্ডিজি বংশীধর লেখাপড়া কত দূর করেছে ম্যাট্রিক পাস করেছে বলে জানি তারপরে বহরমপুরে পড়তে যায় কিন্তু মাস কয়েক পরেই পড়াশোনা বন্ধ করে ফিরে আসে গোলমাল ঠেকছে কলেজে বংশীধরের সাথে ঈশানবাবু চেনা পরিচয় হয়েছিল তারপরেও বংশীধর হঠাৎ লেখাপড়া ছেড়ে দিল কেন খোঁজ নিতে পারেনি বেশি দিনের কথা নয় কিছু গোলমাল ঠেকলে কলেজের অফিস থেকে হদিশ পাওয়া যাবে হ্যাঁ আপনি খবরটা নেবেন আচ্ছা মুরলিধরের বিদ্যে কতদূর ওটা আকাট মুখ্য বংশটাই অশিক্ষিত হয়ে গেছে তবে রামকিশোরবাবুর মধ্যে একটা সাবেকই ভদ্রতা আছে হ্যাঁ কিন্তু বন্ধুর মৃত্যুতে খুব দুঃখ পেয়েছেন বলে তো মনে হল না বরং মোহরটা হাতানোর মতলব তা বটে জাগে পাণ্ডেজি কাল ঈশানবাবুর জিনিসপত্রগুলো একবার পরীক্ষা করে দেখব খাতাটাও পড়তে হবে তাতে কিছু পাওয়া গেলেও যেতে পারে তারপর তারপর দুর্গে গিয়ে গ্যাঁট হয়ে বসবো ভালো কিন্তু একটা কথা ওদের দেওয়া খাবার খাওয়া চলবে না কি জানি কার মনে কী আছে হুম ঠিকই বলেছেন সেটার একটা ব্যবস্থা করতে হবে আপনার ইকমিক কুকার আছে হ্যাঁ আছে ব্যাস তাহলেই হবে আচ্ছা অজিত আর রামকিশোর বাবুকে দেখে লাগলো বলে মনে হলো আমি দেখেছি কিন্তু আগে কোথায় দেখেছি মনে করতে পারছি না রামকিশোর বাবু গত পাঁচ বছর লোকালয়ে পাওয়া কিনা সন্দেহ কাজে ওনাকে আগে দেখার সম্ভাবনা কম সিগারেটের ধোঁয়া আকাশের দিকে পরদিন সকালে প্রাতরাসের পর ডিউটিতে বেরোনোর আগে পাণ্ডে বলে গেলেন যে ওর অফিসে মুন্সী আতাউল্লাকে বলা হয়েছে আমরা খবর দিলেই তিনি এসে ঈশানবাবুর জিনিসপত্র দেখিয়ে যাবেন ফেরার পথে আমাদের দুর্গে থাকার ব্যবস্থা পাকা করে আসবেন বলে পান্ডে বাইকে চড়ে বেরিয়ে গেলেন ঘড়িতে সবে নটা বাজে আমরা সিগারেট ধরিয়ে খবরের কাগজে পাতা উল্টাচ্ছি এমন সময় বাইরে একটা মোটর গাড়ির আসা শব্দ পেলাম একটু বাদেই ডক্টর ঘটক প্রবেশ করলেন শ ঘটককে দেখে খুব খুশি হয়েছিল তাকে নিজের পাশে বসিয়ে কিছু কুশল সংবাদ আদান প্রদান করে বোমকেশ বলল আপনি না এলে আমরাই আপনার কাছে যেতাম আসলে গতকাল রামকিশোরবাবুর বাড়িতে সম্পত্তির ভাগাভাগি নিয়ে আলোচনা কিছুটা শুনেছিলাম বাকিটা শুনবার ইচ্ছে আছে যদি বাধা না থাকে আপনি বলতে পারেন বাধার কি আছে রামকিশোরবাবু তো লুকিয়ে কিছু করছেন না আসলে মাসখানে কাঁগে ওর শরীর খুব খারাপ হয়েছিল বিশেষ করে হার্টের অবস্থা একেবারেই ভালো ছিল না যদিও এখনও অনেকটাই সামলেছেন কিন্তু ওর ভয় হয়েছে যদি হঠাৎ করে উনি মারা যান তাহলে বড় ছেলেরা মামলা মোকদ্দমায় সম্পত্তি নষ্ট করবে হয়তো নাবালক ছেলে মেয়ে দুটিকে বঞ্চিত করার চেষ্টা করবে তাই বেঁচে থাকতে থাকতে উনি সম্পত্তির ভাগ বাটাবাড়া করে যেতে চান সম্পত্তি মোটায় চার ভাগ হবে দুভাগ বড় দুই ছেলে পাবে আর বাকি দুভাগ রামকিশোরের অধিকারে থাকবে তারপর ওর মৃত্যু হলে গদাই আর তুলসী ওয়ারিশান সূত্রে ওর সম্পত্তি পাবে বড় দুই ছেলে আর কিছু পাবে না বুঝেছি দুর্গ নিয়ে ঝগড়া হচ্ছিল কেন দুর্গটা রাম কিশোর বাবু নিজের দখলেই রেখেছেন অথচ দুই ছেলেরই লোভ দুর্গের ওপর মনিলালকে দুর্গ দেওয়ার কথা উঠল কেন আসলে রামকিশোর বাবু ঠিক করেছেন তুলসীর সঙ্গে মনিলালের বিয়ে দেবেন মণিলাল ওর বড়ো মেয়েকে বিয়ে করেছিল তো সে মেয়ে মারা গেছে কয়েক বছর হলো। কাল কথায় কথায় বাবু বলেছিলেন যে তাঁর মৃত্যুর পর বসত বাড়িটা পাবে গদাই আর মণিলাল পাবে দুর্গ মনিলাল মানেই তুলসী মণিলালকে আলাদা করে কিছু দেওয়া হচ্ছে না তাতেই বংশী আর মুরলি ঝগড়া শুরু করে দিল কিন্তু তুলসীর বিয়ে ওর বয়স কতই বা হবে তুলসীকে দেখতে ছোট লাগলে ওর বয়স কিন্তু খুব কম নয় তো আধুনিক মতে বিয়ের বয়স হয়নি কিন্তু রামকিশোরবাবু হয়তো খুব বিয়ে দেবেন তার মৃত্যুর পর গোদাই তুলসির একজন নির্ভরযোগ্য অভিভাবক চাই তো আচ্ছা মনিলাল মানুষ কেমন মাথা ঠান্ডা লোক রাম বাবু তাই ওর ওপরেই বেশি ভরসা করেন তবে চক্ষু লজ্জা কম এভাবে শ্বশুরবাড়ির কামড়ে পড়ে আছে ডাক্তার বাবু আপনি বাবুর শরীর সম্বন্ধে একটু সাবধান হবেন দলিল রেজিস্ট্রি হওয়ার আগেই যদি তাঁর হৃদ থেমে যায় তাহলে কারুর কারুর হয়তো সুবিধে হতে পারে ডাক্তার চোখ বড় বড় করে চেয়ে রইলেন কিছু বললেন না কিছুক্ষণ পর ডাক্তার বিদায় নিলে মুন্সী আতাউল্লাকে খবর দেওয়া হল কেতাদুরস্থ বয়স্ক মানুষ দেখলে মনে হয় খানদানি ব্যক্তি আমাদের কথা মতো দুজন আড্ডালি সাহায্যে ঈশানবাবুর বাক্স বিছানা এনে হাজির করলেন ব্যোমকেশ প্রথমে বিছানার পুরনো তেলচিটে বালিশ আর তোষক খুব ভালো করে টিপে টিপে পরীক্ষা করল কিন্তু অস্বাভাবিক কিছু পাওয়া গেল না বিছানা ফেরত নিয়ে যেতে বলে বলেকেশ মোহরটা দেখতে চাইল আজকানের পকেট থেকে আতাউল্লাহ একটি ছোট কাঠের বাক্স বার করলেন তার ভেতরে তুলোর মোড়কের মধ্যে মোহরটি রাখা রয়েছে পাকা সোনার মোহর আকারে আয়তনে বর্তমান যুগের চাঁদিক টাকার মতো বোমকেশ মোহরটা উল্টে পাল্টে দেখে মুন্সিজির কাছে মোহরের গায়ে উর্দুতে কি লেখা আছে জানতে চাইল। মুন্সীজির চোখে চশমা এঁটে লেখাটা পড়ে জানালেন যে সেটা উর্দু নয় ফার্সি মোহরে নাকি লেখা আছে যে মোহরটি নবাব আলিবর্দি খানের সময়কার। কিন্তু কোনো তারিখ লেখা নেই বোমকেশ মোহরটা হাতে নিয়ে ভুরুকুচকে বলল তাহলে জানকী রামের কালের মোহর পরের নয় বোমকেশ মুন্সিজিকে অনেক ধন্যবাদ দিয়ে বিদায় দিল তিনি সালাম করে চলে গেলেন বোমকেশ ঈশানবাবুর ট্রাঙ্কটা নিয়ে বসল চট ওঠা টিং এর ট্রাঙ্ক খুব সাধারণ কাপড় চোপড় দুটো পুরনো মলাট ছেঁড়া বই বুঝলে অজিত এসব দেখে তো মনে হয় ইদানিং ঈশানবাবুর আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না নয়তো উনি খুব হিসেব এই তো অজিত একটা চামড়া বাঁধার নিশ্চয় এই খাতাটার কথাই বলছিলাম ঢল ঢলে হয়ে গেছে রং ওঠা পাতাগুলো খুলে আসছে খাতার কোথাও অগোছালো ভাবে কোথাও পেন্সিল দিয়ে দু লাইন লেখা রয়েছে হাতের লেখা খুব সুন্দর না হলেও গোটা খাতায় একই হাতের লেখা মকেশ একটি একটি করে পাতা উল্টাতে লাগলো প্রথম দু তিনটে পাতা খালি তারপর একটি পাতায় লেখা আছে ইতিহাসের অধিষ্ঠাত্রী দেবতা যদি মানুষের ভাষায় কথা বলতে পারতেন তবে তিনি মহরমের বাজনার ছন্দে বলতেন ধনানোর জয়োধম মমকেশ ভুরু তুলে বলল মহরমের বাজনার মতো শোনাচ্ছে বটে কিন্তু এর মানে কি মানে হচ্ছে ইতিহাসের তথ্য সাল তারিখ লেখা আছে বোধহয় ছাত্রদের পড়াবার জন্য ঈশানবাবু নোট করেছিলেন তারপরের কয়েকটা পাতা সাদা এরপর একটি দীর্ঘ রচনা হঠাৎ করে শুরু হয়েছে ব্যোমকেশ পড়তে শুরু করলো রাম বিনোদের কাছে তার বংশের ইতিহাস শুনলাম এক অবিশ্বাস্য কাহিনী শুনলে মনে হয় কোন কালোজয়ী সাহিত্যিকের লেখা এক আশ্চর্য যেন এক দুর্গের পাথরে লেখা এক রাজবংশের উপাখ্যান কাহিনীর সূচনা বাংলার নবাব আলিবরদীখ রাম নামে এক দক্ষিণ রাঢ়ী কায়স্থ সেই সময় নবাবের বিশেষ প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন তিনি রাজা জানকাম খেতাব পেয়ে কিছুদিন সুবা বিহার শাসন করেছিলেন এবং প্রচুর ধন সম্পত্তি আয় করেছিলেন কিন্তু তখন দেশের পরিস্থিতি ভালো ছিল না বাদশাহরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য ভেঙে পড়ছে দুর্ধর্ষ মারাঠা বর্গী বারবার আক্রমণ করে বাংলা বিহার ছাড়খাড় করে দিচ্ছে দেশ জোড়া অত্যন্ত বিপুল ধন সম্পদ সহ সপরিবারে থাকতে শুরু করলেন এরপরে দেশে প্রচুর যুদ্ধবিগ্রহ রক্তক্ষয় হলেও জানকীরামের দুর্গ নিরাপদেই রইল তার বংশধরেরা ाम बंशधर राजाराम और पुत्र जयराम निजे सह बस राजाराम मध्य बसी और जयराम जुबक इतिम्य পারিবারিক সম্পত্তির পরিমাণ আরো বেড়েছে মোহর বাসন পত্র সঞ্চিত হয়েছিল হঠাৎ দেশে আগুন জ্বলে উঠল শুরু হলো সিপাহী বিদ্রোহ আর তার আগুনের আঁচ কেবল শহরেই নয় দাবা নলের মতো গ্রামে গঞ্জে পাহাড়ে জঙ্গলেও ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে লুটতরাজ কোথাও ইংরেজ দলের সেপাইরা আবার কোথাও বিদ্রোহী লুট করছে। এই সময়ে একদিন রাজারাম খবর পেলেন একদল সেপাই দুর্গের দিকেই আসছে উদ্বিগ্ন রাজারাম সম্পত্তি রক্ষার জন্য প্রস্তুত হলেন কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দিল প্রথমত একশো বছরের বেশি পুরনো দুর্গটি বন্দুকধারী শত্রুর আক্রমণ আটকাতে পারবে না জীর্ণ তোরণ দরজাটি কামানের একটি গোলার আঘাতেই হয়তো উড়ে যাবে দুর্গে একটা বড় কামান আছে বটে কিন্তু দীর্ঘদিন ব্যবহার না হয়ে মরচে পড়ে অকেজো হয়ে গেছে তার মুখের সামনে যে লোহার কপাট ছিল সেটি এমন জাম হয়ে গেছে যে খোলা যায় না এছাড়া দুর্গে যে কটা বন্দুক আছে তা দিয়ে চোর তাড়ানো বা জঙ্গলে হরিন শিকার করা চলে বটে, লুট করতে আসা দলকে আটকানো সম্ভব নয়। সাথে পরামর্শ করে পরিবারের নারী ও শিশুদের অন্যত্র পাঠাবার ব্যবস্থা করলেন দুর্গ থেকে কয়েক ক্রশ দূরে ঘন জঙ্গলের মধ্যে একটি সাঁওতাল পল্লী ছিল স্ত্রী পুত্রবধূ এবং দু তিনটে সেখানে পাঠিয়ে দিলেন দুর্গের সব ভৃত্য কর্মচারীরাও চলে গেল কেবল রাজারাম ও জয়রাম দুর্গে রয়ে গেলেন যাওয়ার আগে রাজারাম স্ত্রী আঁচলে কয়েকটি মোহর বেঁধে দিলেন বেশি মোহর দিতে সাহস হলো না ভয় ছিল বেশি সোনা লোভে কর্মচারী বেমানি করতে পারে সবাই চলে গেলে পিতা পুত্র মিলে সঞ্চিত সোনা লুকোতে ব্যস্ত হলেন তাঁরা দুজন নায়কের অধীনে একদল সেপাই এসে বিনা বাধায় দুর্গে প্রবেশ করল তারপর দুর্গে কি হয়েছিল কেউ জানে না দুদিন পরে সেপাইরা চলে গেল রাজারাম আর জয়রামকে আর কেউ নেই। তুলে নিয়ে যাওয়ার মতো দুর্গে যা ছিল তার সবই সেপাইরা নিয়ে গেছে দুর্গের মধ্যে বিভিন্ন জায়গায় এমনকি ঘরের মেঝেতেও সেপাইরা পাথর তুলে গর্ত করেছে হয়তো মাটির নিচে তারা রেখেছিলেন সেটা কেবল তিনি আর জয়রাম জানতে। হয়তো সে সবকিছু লুটে নিয়ে গেছে অথবা তারা কিছুই খুঁজে পায়নি তাই পিতা পুত্রকে হত্যা করে চলে গেছে অসহায় দুটি নারী কয়েকটি শিশুকে নিয়ে কিছুদিন ধরে দুর্গ থেকে বেরিয়ে পড়লেন তারা কোথায় আশ্রয় পেলেন তার কোনো ইতিহাস জানা যায় না পরিত্যক্ত দুর্গটি শেয়ালের বাসস্থানে পরিণত হলো এই অবধি লেখাটা পড়ে বোমকেশকে বললাম মাস্টার রমাপতি তো এই ঘটনার কথাই দিন শুনেছিল তার তাহলে কিচ্ছু না আমি বলতে চাই যে ওই সম্ভাবনাটাকেও বাদ দেওয়া যায় না অর্থাৎ রমাপতি সেই রাত্রে এই গল্পই শুনেছিল আর পরদিন ভোরবেলা গল্পের বাকিটা শোনবার জন্য ঈশানবাবুর কাছে গিয়েছিল তার কোন প্রমাণ নেইকেশায় মন দিল কয়েক পাতা পরে একটা পাতায় পৌঁছলাম যেখানে কাতরক্তির মতো একটা শব্দ লেখা আছে আমার একমাত্র প্রিয় বন্ধু বিনোদ মারা গেছে সে কি ভয়ঙ্কর মৃত্যু স্বপ্নের মতো সে দৃশ্য আমার চোখে লেগে আছে বোমকেশ লেখাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললো ভয়ঙ্কর মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না খোঁজ করা দরকার খাতার সামনের দিকে লেখা এখানেই শেষ মনে হয় মৃত্যুর পর খাতাটায় লেখা হয়নি। এরপর আবার লেখা আরম্ভ হয়েছে খাতার উল্টো পিঠ থেকে ফাউন্টেন পেন দিয়ে লেখা কোথাও কোথাও পাতা লেখার কালি শুষে নিয়েছে খাতার মাথার দিকে লেখা রয়েছে রামকিশোরের বড় ছেলে বংশীধর কলেজে পড়তে এসেছে অনেক দিন পরে তাদের সাথে আবার যোগাযোগ হলো সেই রাম মৃত্যুর পর তাদের খোঁজ আর নেওয়া হয়নি পাতার নিচের দিকে লেখা রয়েছে বংশীধর এক মারাত্মক চেষ্টা করছি হাজার হোক রাম বিনোদের ভাইপোতো বংশীধরের কেলেঙ্কারির হদিস বোধহয় দু চার দিনের মধ্যেই পাওয়া যাবে কিন্তু এটা কি দেখা গেল খাতার বাকি লেখা সবগুলোই লাল নীল পেন্সিল দিয়ে এইতো দুমুখ লাল নীল পেন্সিল জিনিসপত্রের তলায় ছিল বেশি খুঁজতেও হল না যাক বোঝা গেল এরপর যা কিছু লেখা আছে দুর্গে আসার পর লিখেছেন। এগুলো তার জীবনের শেষ অধ্যায় দেখি আমরা আবার লেখায় দুর্গে গুপ্ত কক্ষ দেখতে পেলাম না ভারী আশ্চর্য দুর্গের সোনাদানা তাহলে কোথায় থাকতো খোলা জায়গায় রাখা হতো বলে তো মনে হয় না নিশ্চয়ই কোথাও লুকোনো থাকতো কিন্তু কোথায় সেপাইরা গুপ্ত কক্ষের সন্ধান পেলে পায়নি। বুঝলে অজিত ঈশানবাবুর যুক্তিটা খুব জোরালো নয় সিপাইরা চলে যাওয়ার পর রাজারামের পরিবারের লোকেরা ফিরে এসেছিল তারা হয়তো ভাঙা তোষাখানা মেরামত করেছিল তাই এখন ধরা যাচ্ছে না বোমকেশ খাতার পাতা উল্টাল আমরা আবার পড়তে লাগলাম কেউ আমাকে ভয় দেখিয়ে দুর্গ থেকে তাড়ানোর চেষ্টা করছে বংশীধর আমি কিন্তু সহজে দুর্গ ছাড়ব না ধনানোর জয় জয় এরপর কয়েক পাতা পরে খাতার লেখা শেষ আমরা অবাক হয়ে চেয়ে রইলাম বাংলা ভাষায় লেখা নয় উর্দু বা ফার্সিতে লেখা তিনটি পংক্তি তার নিচে বাংলা অক্ষরে লেখা দুটি শব্দ এর উত্তর দেওয়া আমাদের কাজ ডাকো মুন্সী আতাউল্লাকে আতাউল্লা এসে সেই ফার্সিতে লেখা কথাগুলো পড়ে বললেন যে এতে লেখা আছে যদি আমি বা জয়রাম বেঁচে না থাকি তাহলে আমাদের তাম সম্পত্তি মোহনলালের জিম্মায় গচ্ছিত রয়েছে মোহনলালের জিম্মায় গচ্ছিত রইল মোহনলাল কে ঠিক আছে মুন্সিজি আপনি এবারে সব জিনিসপত্র নিয়ে যান শুধু এই খাতাটা আমার কাছে রইল মুন্সিজি আদাব জানিয়ে চলে গেলেন আমরা দুজন সিগারেট ধরিয়ে আরামকে দাঁড়ায় শরীর এলিয়ে দিলাম কিছুক্ষণ চুপচাপ থাকার পর আমি বললাম খাতা পড়ে কি মনে হচ্ছে মনে হচ্ছে ধনানর্জয় ধম ধনানর্জয় লিখে রাখার তাৎপর্য কি ওটা উনি নিজে লেখেননি হাতের লেখাটা ওনার কিন্তু রচনা রাজা রামের উনি লেখাটা দুর্গে কোথাও পেয়েছিলেন তারপর খাতায় টুকে রেখেছিলেন তারপর তারপর মারা গেলেন আমি বোমকেশের দিকে তাকালাম দেখলাম সে আরামকে তারা হেলান দিয়ে চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছে কাজেই আমিও সেই চেষ্টাই করতে লাগলাম সেদিন বিকেলে পুলিশ ভ্যানে চেপে আমরা পাহাড়ের ওপর দুর্গে হাজির হলাম আমরা তিনজন ছাড়াও সঙ্গে আছে পাণ্ডেজির খাস আরদালি সীতারাম পাণ্ডেজি ব্যবস্থা করেছেন যাতে সীতারাম সাধারণ চাকর সেজে আমাদের সঙ্গে থাকে লোকটা নাকি খুব হুঁশিয়ার সব রকম কাজকর্ম পারে কিন্তু তার সবথেকে বড়ো গুণ যে সে একজন সাপের রোজা সীতারামের বয়স বছর ৩৫ লিকলিকে লম্বা গড়ন তামাটে ফর্সা রং শিকারি বেড়ালের মতো গোঁপ আপাতত সীতারামের পরণে হাটু অব্দি কাপড় আর কাঁধে গামছা দেখলে তাকে সাধারণ চাকর ছাড়া কিছুই মনে হবে না সে যে পুলিশের লোক তাকে দেখে বোঝার উপায় নেই আমাদের সাথে লটবহর কম ছিল না বিছানা বাক্স চাল ডাল আনাজিক কুকার ছাড়াও আরো নানা জিনিস সীতারাম আর তুলে বললেন। চলুন রামকিশোর বাবুর সাথে দেখা করে আসবেন সকালে অবশ্য বাবু হঠাৎ আপত্তি করেছিলেন আপনাদের আসার ব্যাপারে ওনাকে কেউ খবর দিয়েছে যে আপনি একজন বিখ্যাত গোয়েন্দা তাতেই উনি ঘাবড়ে গিয়েছিলেন হেতে ঘাবড়ানোর কি আছে মনে যদি পাপ না থাকে যদি কিছু লুকোনোর চেষ্টা না থাকে আমিও ওনাকে শেষ পর্যন্ত সেটাই বোঝালাম তখন বুড়ো তাড়াতাড়ি রাজি হয়ে গেল রামকিশোরবাবু কি তাহলে সত্যি কিছু লুকোনোর চেষ্টা করছেন আমার তো তাই মনে হলো কিন্তু ঈশানবাবুর মৃত্যুর ব্যাপারে কোনো কথা নয় সম্ভবত অন্য কিছু কথা বলতে বলতে আমরা রামকিশোরবাবুর বাড়িতে উপস্থিত হলাম তিনি বাড়ির সদর বারান্দায় বসেছিলেন মনিলাল তাঁর পাশে বসেছিল আমাদের খাবার আমরা নিজেরা এনেছি বলে রামকিশোরবাবু অনুযোগ করলেন শহরে মানুষ পাহাড়ে জঙ্গলে মন বসাতে পারব না বলে রসিকতা করলেন কিন্তু তাঁর চোখ সতর্ক আর সাবধান হয়েই রইল এইসব কথাবার্তা সময় লক্ষ্য করলাম বাড়ির অন্যান্য লোকজন আমাদের আসার খবর পেয়ে বেশ চঞ্চল হয়ে উঠেছে বংশীধর আর মুরলীধর চিলের মতো আমাদের চারদিকে ঘুরছে আর নজর রাখছে কিন্তু কাছে আসছে না নায়ব চাঁদমোহন বারান্দার অন্য পাশে বসে থেকে কুকোয় তামাক খাচ্ছেন আর তার দৃষ্টি মাঝে মাঝেই তার বাঁকা চোখ থেকে তীরের মতো আমাদের উপর পড়ছে তুলসী একটা জুই ঝাড়ের আড়াল থেকে আমাদের দেখে আবার ছুটে পালিয়ে গেল কিছুক্ষণ পর দেখলাম সে একটা থামের আড়াল থেকে উঁকি মারছে বোমকেশ যে একজন প্রখ্যাত গোয়েন্দা আর কোনো বিশেষ উদ্দেশ্যে দুর্গে থাকবে সেটা এটা জানতে পেরেছে আর তার ফলে নিজেরাও উত্তেজিত হয়ে উঠেছে কেবল এত বড় ধাক্কাতেও বোধ হয় গদাধরের ওপর কোনো প্রভাব পড়েনি তাকে ধারে কাছেও দেখলাম না আর একটু পরে আমরা উঠে পড়লাম রামকিশোরবাবু বললেন শুধুই থাকার জন্য এসেছেন মনে করবেন না যেন আপনারা আমার অতিথি যখন যা দরকার হবে খবর পাঠাবেন নিশ্চয় আচ্ছা আজ আসি নমস্কার আমি যে গোয়েন্দা রামকিশোর বাবু জানলেন কি করে আমি বলেছিলাম আপনার নাম আমার জানা ছিল অজিত বাবুর লেখা বই আমি পড়েছি শুনে কর্তা শুরুতে খুব উত্তেজিত হয়ে উঠেছিলেন তারপর আপনারা দুর্গে এসে থাকতে চান শুনে ঘাবড়ে গেলেন কেন এই সেদিন একটা দুর্ঘটনা হয়ে গেল ও তাই আপনারা ভয় পাচ্ছেন যে আমাদেরও সাপে কাটবে একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বলুন আপনার স্ত্রীও তো সাপের কাপড়ই মারা যান আগে হ্যাঁ এই অঞ্চলে দেখছি প্রচুর সাপ আছে আছে নিশ্চয়ই তবে আমি কখনো চোখে দেখিনি গাড়ি বারান্দা পর্যন্ত নেমে এসে আমরা দুর্গের সিঁড়ি ধরলাম হঠাৎ মনিলাল জিজ্ঞেস করলো কিছু মনে করবেন না আপনারা পুলিশের লোক তাই জানতে কৌতুহল হচ্ছে বাবু ঠিক সাপের কামড়েই মারা গিয়েছিলেন তো চোখাচোকি হলো কেন বলুন দেখি এই বিষয়ে সন্দেহ আছে নাকি না তবে ওই কিছুই তো বলা যায় না সাপ ছাড়া আর কি হতে পারে সেটা আমিও ঠিক বুঝতে পারছি না ঈশানবাবুর পায়ে সাপের দাঁতের দাগ আমি নিজের চোখে দেখেছি ঠিক যেমন আমার স্ত্রীর পায়ে ছিল যাক দুর্গের তোরণ এসে গেছে এবার আমি যাই কর্তার শরীর ভালো না তাকে বেশিক্ষণ একলা ফেলে রাখতে সাহস হয় না কাল সকালে আবার আসব। ইতিমধ্যে আমরা দুর্গের তরুণে এসে পৌঁছলাম নমস্কার করে মনিলাল চলে গেল মুমকেশ একটু মুচকি হেসে বলল আজ সকালে ডাক্তার ঘটককে ঈশানবাবুর শরীর সম্বন্ধে সাবধান করে দিয়েছিলাম এখন দেখছি তার কোনো দরকার ছিল না সম্পত্তি হস্তান্তরের দলিল রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত মনিলাল যক্ষের মতো শ্বশুরকে আগলে রাখবে হ্যাঁ মৃত্যু সম্বন্ধে এদের খটকা লেগেছে দেখছি কিন্তু এখন কিছু বলা হবে না আমরা দুর্গের উঠোন পেরিয়ে বাড়ির দিকে চললাম পাণ্ডেজির হাতে বড় টর্চ ছিল আকারে প্রায় একটা মুগুরের মতো সেটার আলো যেমন জোরালো তেমনই প্রয়োজন হলে সেটাকে মারাত্মক অস্ত্র হিসেবেও ব্যবহার করে চলে টর্চ জ্বে তার আলো সামনে ফেলে পাণ্ডেজি বললেন এটা আপনাদের কাছে রেখে যাব দরকার হতে পারে চলুন দেখি আপনাদের থাকার কি ব্যবস্থা হয়েছে দেখা গেল সেই গজার লাগানো ঘরটাতেই থাকার আয়োজন হয়েছে দুটো লোহার খাট পাতা হয়েছে একটা টেবিল দুটো চেয়ারও রাখা হয়েছে সীতারাম দেখলাম বেশ কাজের লোক এর মধ্যেই সে লন্ঠন জালিয়ে খাটের উপর বিছানা পেতে ফেলেছে সীতারাম কেমন দেখলে এই কিলা ঘুম ফিরকে দেখলি হুজুর এখানে নিশ্চিন্ত হওয়া গেল আর কিছু আর এই সিঁড়ি ছোড়কে ঘুষ নেওয়া অন্য কোনো রাস্তা বাহার তো খারাপ পাহাড় পাণ্ডেজি এর মানে কি যদি কোনো দুর্গে ঢুকতে চায় তাকে আত্মি দিয়ে আসতে হবে গাড়ি বারান্দার পাশ দিয়ে কাজেই তাকে দেখে পারে। হুম ঠিকই বলেছেন বুলাকিলালকে জেরা করতে হবে কিন্তু আজ দেরি হয়ে গেছে আজ আর নয় সীতারাম তোমাকে বেশি কিছু বলার দরকার নেই এদের দেখাশোনা করবে আর চোখ কান খোলা রাখবে বুঝলে জি হুজুর এক সময় আসব। থাকবেন। আমরা পর্যন্ত এগিয়ে দিলাম একটু পরে নিচ থেকে শব্দ পেলাম চলে গেল আমরা আবার দুর্গের উঠোনে এসে দাঁড়ালাম আকাশে তারা দেখা যাচ্ছে জঙ্গলের দিক থেকে হালকা হালকা হাওয়া বইছে সীতারাম আমাদের মনের ভাব বুঝে দুটো চেয়ার এনে বাইরে রেখেছিল আমরা আরাম করে বসলাম এই অদ্ভুত পরিবেশে মনের মধ্যে নানান রকম চিন্তা আসে একটু অন্য অন্নমনস্ক হয়ে পড়েছিলাম ব্যোমকেশ ফস করে একটা দেশলাই লাই আর চিন্তার জাল ছেড়ে আমার মন আবার এই দুর্গের জগতে ফিরে এলো ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে পায়চারি করতে করতে বলল দুর্গে নিশ্চয়ই কোনো গোপন তোষাখানা আছে আর ঈশানবাবু তার সন্ধান পেয়েছিলেন ওনার মুঠির মধ্যে পাওয়া মোহরের আর কোনো মানে হয় না তা যদি হয় তাহলে সেখানে নিশ্চয়ই আরো অনেক মোহর আছে সম্ভব আর বাবু যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে কি হলো কিছু না সামান্য হোঁচর খেজি এই চৌকু মতো পাথরটায় কিন্তু এই পাথরটা তো দিনের বেলায় নজরে পড়েনি দেখে তো মনে হচ্ছে কেউ যেন খুঁড়ে তুলেছিল আবার কাঁচা হাতে আগের জায়গায় বসানোর চেষ্টা করেছে হম চারদিক সমানভাবে বসেনি একদিকের কানা উঠে আছে बोधहारे होचर तोषा खान गई तो गर खोला उठोने तोषाखान गुप्त दरजा थे तबू कल सकाल पाथर तुले देखते चल बोमकेश टर्च भूरिए चार दिखा फिर কিন্তু কোথাও কোনো পাথর নাড়াচাড়া করা হয়েছে বলে তো মনে হলো না এই সময় সীতারাম এসে জানালো রান্না হয়ে গেছে হাতের ঘড়িতে দেখলাম পৌনে দশটা কখন যে নিঃস্বরে সময় বেরিয়ে গেছে জানতেও পারিনি ঘরে গিয়ে খেতে বসলাম ইকমিক কুকারে রাঁধা খিচুড়ি আর মাংস তার সাথে অমলেট প্রতিটা রান্না এত ভালো হয়েছিল যে খাওয়াটা একটু বেশিই হয়ে গেল একটু পরে সীতারাম খাওয়া দাওয়া সেরে এসে আমাদের ঘরের দরজায় এসে দাঁড়ালো सीताराम चले गलो कम लम्बा हलम दरजा खोल कारण घर जानला बंध दरजा बन्ध कर ले दम बंध हम्भवना শুয়ে শুয়ে তন্দ্রা এসে গেছে এমন সময় বোমকেশের গলার আওয়াজে সচেতন হয়ে উঠলাম দেখো ওই গজাল আমার ভালো ঠিকছে না গজাল দেয়ালে এত গজাল কেন পাণ্ডেজি একটা কৈফিয়র দিলেন বটে কিন্তু সন্দেহ হচ্ছে অজিত এত রাতে গজালকে সন্দেহ করার কোনো মানে হয় না ঘড়িতে দেখলাম এগারোটা বেজে গেছে সীতারাম এখনো ফিরে আসেনি পাশ ফিরে শুতে শুতে বললাম মুহূর্তের জন্য কোথায় আছি ঠাহর করতে পারলাম না স্থানকালের জ্ঞান ফিরে দেখলাম বোমকেশ দরজার বাইরে আলো ফেলেছে সেখানে কতগুলো ভাঙা হাঁড়ি কলসি টুকরো পড়ে আছে আমি তার কাছে পৌঁছে দেখলাম একটা লোক ছুটতে ছুটতে উপরে আসছে কাছে এলে চিনতে পারলাম সীতারাম সীতারাম সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখেছো। জি হাজুর আমি উপরে আসছিলাম तो एक आदमी के साथ हटात धक्का लग गया हम उसको पकड़ने का कोशिश किया कि हाथ छाड़िए पला लो अच्छा आ, ताकि जीनते पाल ना हजूर अंधेरे में हम मुंह नहीं देख पाए पर धक्का लगबार समय तार मुख थे एक बुरा जबान बिल सुने तो हमको लगा कि हिंदुस्तानी होगा पर किर से देखिए फिर गलम ঘরের সামনে ভাঙা হাডি টুকরো গুলো পড়ে রইল সীতারাম একটা টুকরো তুলে গন্ধেই বললেন সরা ঢাকা হাঁড়িতে সাপ এনে এইখানে হাড়ি আছড়ে ভেঙেছে আপ মুছে টর্চ দিয়ে ঢুঁতা হুম সাপ কোথাও আছে অন্ধকার রাতে সাপের সাথে বীরত্ব চলে না তাড়াতাড়ি খাটের ওপর উঠে বসলাম সীতারাম টর্চ নিয়ে এখন বুঝতে পারছি কিন্তু লোকটা কে বলা শক্ত বুলাকি লাল হতে পারে গণপত হতে পারে এমনকি সন্ন্যাসী ঠাকুরও হতে পারেন কি ব্যাপার সীতারাম সব ঠিক আছে মনে হচ্ছে ই আমাদের সাথে কেউ দিল্লি করছে দিল্লি বটে কিন্তু এখন সাপটাকে নিয়ে কি করা যাবে ওই ছিলে কি করছি এবার বল দেখি তো আমি এখান থেকে নেমে গাড়ি বারান্দাতে গেলাম দেখা বুলাকি লাল ভাঙ খাকে নিজের ঘরে ও শোর তখন সোচা जा साधु बाबार दर्शन कर आसी साधु बाबा जे गे हमें देखे खूब खुशी हलन के अनेक सवाल करलारा के किस लिए आए हैं इ सब जानते चाहलेंपनारा चेंज हवा बदल करते बेसर कथा हल ओ इधर उधर का बात हुआ हजूर हम थोड़ा घुमा फिरा के प्रफेसर साहब का इसका मौत का बात हम, हम बात किया तधु बाबा हे रेगे गल हजूर वो घर का मालिक और नायब के उपर बहुत होनार। बार-बार बोलते होबे, होबे। हो थोड़ा प्रसाद दिले तुम्हें जी हजूर साधु बाबा का प्रसाद है वो तो फेक नहीं सकते ना पर? पर देखनी कठिका पास से आसवार समय नाक डाज पे सपर हाड़ी आज ही हन বুলাকি লাল বা সাধু বাবা নন আশা করি তিনি আজ আর দ্বিতীয়বার এদিকে আসবেন না এবার পড়া যাক সারাদিনের পরিশ্রমের ফলেই হয়তো এত কিছু ঘটার পরেও কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে গেল সকালে উঠে দেখা গেল ঢাকনি চাপা সাপটা রাত্রে মরে গেছে বোধহয় হাডি ভাঙার সময় গুরুতর আঘাত লেগে থাকবে সীতারাম সেটাকে লাঠির ডগায় তুলে দুর্গের প্রাকারের বাইরে ফেলে দিল আমরাও প্রাকারের ওপরে উঠে একটা চক্কর দিলাম দেখা গেল প্রাকার একেবারে অটুট না হলেও তরুণদার ছাড়া দুর্গে ঢোকার আর কোনো চোরা পথ নেই সকাল আন্দাজ আটটা নাগাদ আমরা সীতারামকে দুর্গে রেখে রামকিশোরবাবুর বাড়িতে গেলাম রমাপতির সাথে সদরের বারান্দায় দেখা হলো সে হাজর করে বললো আসুন আসুন আপনারা কর্তার সঙ্গে দেখা করবেন তো উনি কিন্তু এখনই বেরোচ্ছেন কোথায় শহরে যাবেন বললেন তাই নাকি তাহলে আমরা ইতস্তত করছি এমন সময় রামকিশোরবাবু বেরিয়ে বেরিয়েলেন। তৈরি হয়েই এসেছিলেন সাথে জামাই মনিলাল। তার হাতে এক বস্তা কাগজপত্র রামকিশোরবাবু আমাদের সুবিধে অসুবিধের খোঁজ নিলেন তারপর বললেন যে শহরে যাচ্ছেন দলিল রেজিস্ট্রি করতে আমরাও আমাদের জন্য ব্যস্ত না হয়ে ওকে কাজ সেরে আসতে বললাম তিনি রমাপতির ওপরে আমাদের দায়িত্ব দিয়ে বেরিয়ে গেলেন রমাপতি আমাদের জন্য চায়ের ব্যবস্থা করতে যাচ্ছিল বোমকেশ বলল আমরা চা খেয়েই এসেছি ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই তোমার সঙ্গে আমার অনেক কথা আছে কিন্তু সেসব পরে হবে আগে বলো দেখি গানপথ কোথায় গনপথ মানে আমাদের মুরলিধার চাকর ও বাড়িতে আছে নিশ্চয়ই ওসব সকাল থেকে তাকে দেখিনি দেখেনবো এই সময় মুরলীধর বারান্দায় এসে আমাদের দেখে থতোমতো খেয়ে দাঁড়ালো তার ট্যাড়া চোখ আরও ট্যাড়া হয়ে গেল নমস্কার মুরলীধর বাবু আপনার চাকর গণপথকে খুঁজছিলাম একটু ডেকে দেবেন গনপথ কেন কেন তাকে তাকে কি কী কী দরকার তাকে দু একটা কথা জিজ্ঞেস করব। আমি তাকে ছুটি দিয়েছি সে বাড়ি গেছে তাই নাকি কবে ছুটি দিয়েছেন কাল কাল দুপুরে এই কথা বলে আর কোন প্রশ্নের অপেক্ষা না করে মুরলীধর খুব তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেল আমি আর বোমকেশ মুখ চাওয়াচাবি করলাম রমাপতি বোমকেশের কাছে সরে এসে বলল উনি কাল দুপুরে বললেন কিন্তু কাল সন্ধ্যের পরেও গনপতকে আমি বাড়িতে দেখেছি স্বাভাবিক রাত বারোটার আগে অন্তত গানপাত বাড়ি যায়নি কিন্তু সে যাক আমাদের একবার নায়েব বাবুর কাছে নিয়ে চলো তো হ্যাঁ হ্যাঁ চলুন না বাড়ির এক কোণে চাঁদমোহনের ঘর সেখানে পৌঁছে বোমকেশ রমাপতিকে হাত নেড়ে চলে যেতে বলল চাঁদমোহন ঘরে বসে তামাক সাজছিলেন আমাদের দেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন তাঁর চতুর চোখে একটু ভয়ে ছায়া পড়ল ও আপনারা কি ব্যাপার আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই হ্যাঁ কি কথা বলুন অনেক দিনের পুরনো কথা রাম বিনোদের মৃত্যুর সময় আপনিও উপস্থিত ছিলেন তার প্রমাণ আছে এবার কি করে তাঁর মৃত্যু হলো খুলে বলুন আপনি যখন জোর করছেন তখন না বলে উপায় এগারো সালের শীতকালে আমরা মুঙ্গেরে ছিলাম রামকিশোর আর রাম তখন ঘিয়ের ব্যবসা ছিল কলকাতায় ঘি চালান যেত মস্ত ঘিয়ের আড়ত ছিল আমি তখন কর্মচারী ছিলাম আড়তে বসতাম ওরা দুই ভাই যাওয়া আসা করত। হঠাৎ একদিন প্লেগ দেখা দিল লক্ষ লক্ষ মানুষ মরে যেতে লাগলো আর যারা বেঁচে রইল ঘর ফেলে পালাতে লাগলো শহর একেবারে শূন্য হয়ে গেলো রাম কিশোর আর রাম খুব বিপদে পড়ল অনেক টাকার মাল আড়তে রয়েছে ফেলে পালানো যাবে না হয়তো সব চড়ে নিয়ে যাবে আমরা তিনজনে পরামর্শ করে ঠিক করলাম গঙ্গার বুকে নৌকা ভাড়া করে থাকবো আর রোজ পালা করে একজন এসে আড়ত তদারক করে যাবে তারপর কপালে যা আছে তাই হবে একটা সুবিধা ছিল আড়ত গঙ্গা থেকে বেশি দূরে নয় রাম ছোটবেলার এক বন্ধু মুঙ্গেরে থাকতো স্কুলের মাস্টার নাম ইশান মজুমদার ঈশান সেদিন সাপের কামড়ে মারা গেছে সেও নৌকা এসে জুটল মাঝিমল্লা নেই শুধু আমরা চারজন নৌকাটা বেশ বড় ছিল এই নৌকাতেই রান্নাবান্না থাকা খাওয়া এইভাবে দশ বারো দিন কেটে গেল তারপর একদিন রাম প্লেগ হলো শহরে গিয়েছিল জ্বর নিয়ে ফিরে এলো আমরা চড়ায় গিয়ে নৌকা লাগালাম রাম বিনোদকে চড়ায় নামালাম একে তো প্লেগ তার কোন চিকিৎসা নেই তার উপর মাঝ গঙ্গায় কোথায় ভাগলপুরে পালিয়ে এলাম রাম দেহ সৎকার করেছিলেন আসলে দাহ করার উপায় ছিল না তো দেহ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল বুঝলাম এখন আসি পরে কিন্তু সিঁড়ির দিকে যেতে যেতে আমি করলাম। কি মনে হলো চান্দমোহন সত্যি কথা বলছে একটু মিথ্যে বলছে কিন্তু তাতে ক্ষতি নেই সিঁড়ি দিয়ে নামতে যাব দেখলাম কাছেই একটা গাছের ছায়ায় তুলসী খেলা ঘর পেতেছে একা একাই এত মন দিয়ে খেলছে যে আমরা যে কাছে গিয়ে দাঁড়িয়েছি সে টেরও পাইনি তোমার নাম তুলসী না তুলসী অবাক হয়ে চোখের পাতা না ফেলে চেয়ে রইল আমরা দুর্গে আছি এসো অনেক গল্প বলবো। তুলসী তেমনি অপলক চোখে তাকিয়ে রইল উত্তর দিল না আমরা চলে এলাম দুর্গে ফিরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম ट रामा तो वंशीधर और मुरलीधर शहरे गी भाड़ा आगे तो तो थी आगे हेस्तनेस्त हो जावा दरकार देखी तत ही जट पाए तुम्हें कि আবছা সিনেমার মতো ছবি পর্দায় ফুটে উঠেছে ছবিটা ছোট নয় অনেক মানুষ অনেক ঘটনা অনেক লড়াই তার সাথে জড়িয়ে। একশো বছর আগে এই নাটকের অভিনয় শুরু হয়েছিল আর এখনও শেষ হয়নি ভালো কথা কাল রাতের আলগা পাথরটার কথা মনে ছিল না চলো তো দেখি তার তলায় কি আছে চলো কাল রাতে সেই জায়গায় পৌঁছে দুজনেই উবু হয়ে বসে দিনের আলোয় পাথরটাকে ভালো করে দেখলাম পাথরটার ওপর অল্প অল্প চুনচুরকি জমা আছে আশেপাশের পাথরগুলোর মতো মসৃণ নয় মনে হচ্ছে পাথরটাকে তুলে আবার উল্টো করে বসানো হয়েছে এসো তুলে দেখা যাক আমরা আঙুল দিয়ে তোলবার চেষ্টা করলাম কিন্তু পাথর উঠলো না তখন সীতারামকে ডাকা হল সীতারাম করিৎকর্মালোক সে একটা খুনতি এনে চার দিয়ে পাথরটা তুলে ফেলল পাথরের নিচে গর্ত জাতীয় কিছু নেই বোমকেশ পাথরের উল্টো পিঠ পরীক্ষা করে বলল অজিত এই দেখো উর্দু বা ফার্সি কিছু একটা লেখা রয়েছে হ্যাঁ এই তো কিন্তু বোমকেশ লেখাগুলো হালকাভাবে খোদাই করা তার উপরে ধুলোবালি জমে প্রায় পড়াই যাচ্ছে না অজিত আমার মনে হচ্ছে দাঁড়ো খাতাটা নিয়ে আসি সেই খাতাটা নিজের কাছে রেখে দিয়েছিল দৌড়ে গিয়ে সেটা এনে তার সেই ফার্সি লেখার সাথে পাথরের লেখাটা সে মিলিয়ে দেখতে আমিও দেখলাম অর্থ বোঝা না গেলেও একই রকম তা সহজেই চোখে পড়ে পাথরটাকে আবার জায়গা মতো বসিয়ে আমরা ঘরে ফিরে এলাম ব্যাপারটা বুঝলে তুমি পরিষ্কার করে বলো একশো বছর আগেকার কথা মনে কর সিপাহীরা আসছে শুনে রাজারাম তার পরিবারকে সরিয়ে দিলেন দুর্গে রইলেন কেবল তিনি আর জয়রাম তারপর বাপ ব্যাটা সমস্ত ধনরত্ন লুকিয়ে ফেললেন কিন্তু সোনা দানা লুকিয়ে রাখার পর রাজারামের ভয় হল সিপাহীদের হাতে তারা যদি ধরা পড়েন তাহলে তাদের স্ত্রী পরিবার সেই সম্পত্তি উদ্ধার করবে কি করে তিনি পাথরের ওপর সংকেত লিখলেন আর এমন ভাষায় লিখলেন যা সকলের জানা নেই তারপর ধুলো কাদা দিয়ে লেখাটা অস্পষ্ট করে দিলেন যাতে সহজে সিপাহীদের নজরে না পড়ে সিপাহীরা এসে কিছুই খুঁজে পেল না রাগে তারা বাব্যাটাকে খুন করে চলে গেল এর পরে রাজারামের পরিবার যখন ফিরে এল তারাও খুঁজে পেল না রাজারাম কোথায় তার ধনরত্ন লুকিয়ে রেখেছিলেন পাথরের ফলকে খোদাই করা সংকেত কারুর চোখে পড়ল না তাহলে তোমার বিশ্বাস রাজারামের ধনরত্ন এখনও দুর্গে লুকোনো আছে তাই মনে হয় তবে শিপাহিরা যদি রাজারাম আর জয়রামকে যন্ত্রণা দিয়ে সেই লুকোনো জায়গার সন্ধান বার করে নিয়ে থাকে তাহলে কিছুই নেই তারপর তারপর একশো বছর পরে এলেন অধ্যাপক ঈশান মজুদার ইতিহাসের পণ্ডিত ফার্সি জানেন তার উপর বন্ধুর কাছে দুর্গের ইতিহাস শুনেছিলেন তিনি সন্ধান করতে আরম্ভ করলেন প্রকাশ্যে নয় গোপনে অনুসন্ধান কতদূর এগিয়েছিল জানি না কিন্তু একটা জিনিস তিনি পেয়েছিলেন ওই পাথরে খোদাই করা সংকেতলিপি তিনি সযত্নে তার খাতায় টুকে রেখেছিলেন আর পাথরটাকে উল্টে বসিয়েছিলেন যাতে আর কেউ দেখতে না পায় তারপর যে কি হল সেটাই আমাদের আবিষ্কার করতে হবে এই পর্যন্ত বলে বোমকেশ খাটের ওপর চিত হয়ে ছাদের দিকে চোখ করে শুয়ে পড়ল আমিও শুয়ে শুয়ে এলোমেলো চিন্তা করতে লাগলাম এমন সময় দরজার কাছে একটা ছায়া পড়ল ঘাড় ফিরিয়ে দেখি তুলসী আর গদাধর তুলসির চোখে শঙ্কা আর আগ্রহ বোধহয় একা আসতে সাহস করেনি তাই গদাধরকে সঙ্গে এনেছে গদাধরের কিন্তু একটুও সংকোচ নেই তার হাতে লাট্টু মুখে এক কান থেকে অন্য কান পর্যন্ত হাসি আমাদের দেখে হাসতে হাসতে বলল জামাইবাবুর সঙ্গে বিয়ে হবে তুলসী বিদ্যুৎ বেগে ঘুরে তার গালে একটা চড় বসিয়ে দিল গোদায় কিছুক্ষণ গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল তারপর গম্ভীর মুখে লাট্টুতে লেত্তি পাকাতে পাকাতে চলে গেল বুঝলাম ছোট বোনের হাতে চড় খেতে সে অভ্যস্ত বোমকেশ তুলসীকে আদর করে ঘরের মধ্যে ডেকে আনল তুলসী প্রথমে আসতে চাইছিল না বোমকেশ তাকে হাত ধরে টেনে খাটের ওপর বসিয়ে দিল তবুও তুলসীর লজ্জা ভাঙে না বোমকেশ নরম সুরে সমবয়সীর মতো তার সাথে গল্প করতে আরম্ভ করল। দুটো একটা মজার কথা মেয়েদের পুতুল খেলা এসব শুনতে শুনতে তুলসীর ভয় ভাঙল একটু পরেই সে সহজভাবে কথা বলতে আরম্ভ করল মিনিট পনেরো মধ্যে সাথে আমাদের সহজ বন্ধুত্ব তৈরি হয়ে গেল। দেখলাম তার মন সরল বুদ্ধি সতেজ কেবল তার স্নায়ুও সুস্থ নয় সামান্য কারণে তার উত্তেজনা খুব বেড়ে যায় তুলসী এখানে এসে যিনি ছিলেন তোমার বাবার বন্ধু বাবু। তার সাথে তোমার ভাব হয়েছিল হ্যাঁ তিনি আমাকে কত গল্প বলতেন আসলে আমি অনেকবার দুপুর রাতে এসে তার কাছে আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল ঘরে বন্ধ করে রেখেছিল ঘুরে বেড়াই কিনা তাই ওরা সুবিধা পেলেই আমার বন্ধ করে রাখে ওরা কারা সবাই বাবা বর্দা মেজদা জামাইবাবু সে তোমাকে কে ঘরে বন্ধ করে রেখেছিল দেখি তোমার বর্দার বিয়ে হয়েছিল বৌ দিদি কি মনে আছে কেন থাকবে না বৌদিদি দিদি সুন্দর ছিল দিদি তাকে খুব হিংসা করত। তাই নাকি তা তোমার বউ আর মনিলালকে তুমি ভালোবাসো না হিংসা করে কেন্টার মশাই নামে বাবার কাছে লাগায় যদি আমাকে বিয়ে করে আমি ওকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবো তুলসির চোখ দুটো হঠাৎ রাগের সাথে আধ ঘন্টা পরে স্নানের জন্য উঠি উঠি করছি রমাপতি এসে ঘরের দরজা দিয়ে উকি মারল আমাদের দেখে একটু লজ্জা পেয়ে বলল আচ্ছা তুলসী এদিকে এসেছিল নাকি হ্যাঁ এই খানিক্ষণ হলো চলে গেছে এসো এসো বসো রমাপতি জড়ো হয়ে বসল প্রথম যেদিন আমরা এখানে আসি তুমি বলেছিলে এবারে ঈশানবাবুর মৃত্যুর সমাধান হবে অর্থাৎ তুমি মনে করো ঈশানবাবুর মৃত্যুর রহস্য আছে কি তাই তো রমাপতি চুপ করে রইল ধরে নেওয়া যায় কেউ তাকে খুন করেছে এখন আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। তুমি তার সোজাসুজি উত্তর দাও সংকোচ করো না বলুন ধরে নাও তুমি হলফ নিয়ে আদালতে সাক্ষী দিচ্ছ বাড়ির সকলকেই তুমি ভালো করে চেনো বলো দেখি ওদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি মানুষ খুন করতে পারেন আমার আমার বলা উচিত নয় আমি আমি ওদের আশ্রিত কিন্তু আমার মনে হয় প্রয়োজন হলে এই বাড়ির সবাই মানুষ খুন করতে পারে সবাই রামকিশোর বাবু হ্যাঁ হ্যাঁ বংশীধর মুডলিধর ওদের ওদের পক্ষে সব সম্ভব চাঁদমোহন আমি ঠিক বলতে পারবো না খুন হুগুম পেলে লোক লাগিয়ে সে কাজ করতে পারে মনিলাল নিজে হাতে মানুষ খুন করার সাহসন নেই শুধু মিথ্যা নালিশ করে লোকের অনিষ্ট করতে পারে আর তুমি আমি তুমি মানুষ খুন করতে পারো না আচ্ছা যাক তুমি টর্চ চুরি করেছিলে হ্যাঁ আমার বদনাম হয়েছে আমি জানি কে বদনাম দিয়েছে তাও জানি কিন্তু আপনি বলুন তো যদি চুরি করতে হয় তাহলে সে টর্চ কি করতে চুরি করব অর্থাৎ চুরি করি যাক মনিলালের সঙ্গে যে তুলসীর বিয়ে ঠিক হয়ে গেছে তুমি জানো জানি কর্তার তাই ইচ্ছে কিন্তু আর কারো ইচ্ছে নেই তোমারও ইচ্ছে নয় আমি একটা গোলগ্রহ আমার কি যায় আসে কিন্তু ইচ্ছা অনায় বিয়ে যদি হয় তাহলে তাহলে একটা বিশ্রিকাণ্ড হবে এই বলে রমাপতি আমাদের অনুমতির অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল ব্যোমকেশ কিছুক্ষণ দরজার দিকে যেয়ে থেকে বলল ছোকরার সাহস আছে বিকেলে সীতারাম চা নিয়ে এলে বোমকেশ তাকে বলল সীতারাম তোমাকে একটা কাজ করতে হবে বছর দুই আগে একদল বেদে এখানে এসে তাঁবু খাটিয়েছিল তোমাকে বুলাকিলালের কাছ থেকে খবর নিতে হবে বাড়ির কে কে বেদের তাবুতে যাতায়াত করত বিষয়ে যত খবর পাও জোগাড় করবে জি হাজুর বুলাকি লাল বাবুলোক লেকর শাহর গা ফিরে এলে আমি খোঁজ নেব ঠিক আছে তুমি এখন যেতে পারো কি ব্যাপার বোমকেশ বেদেদের ব্যাপারে কৌতূহল কেন বিশ সাপের বিষ কোথা থেকে এলো খোঁজ নিতে হবে না ও নমস্কার বঙ্কেশবাবু কি অজিত বাবু সব ঠিক আছে তো আরে পাণ্ডিজি আসুন আসুন কিন্তু এই কি কাঁধে দূরবিন কেন আপনাদের জন্য আনলাম যদি কাজে লাগে সকালে আসতে পারেনি কাজে আটকে গেছিলাম তাই এবেলা বেলা সকাল সকাল বেরিয়ে পড়লাম রাস্তায় আস্তে আসতে দেখি রামকিশোরবাবু শহর থেকে আসছেন তাদের গাড়ি খারাপ হয়ে গেছে বুলাকিলাল স্টিয়ারিং হুইল ধরে বসে আছে গেল না একটু বাকি আছে কাল আবার যাবেন তারপর নতুন খবর কিছু আছে নাকি অনেক নতুন খবর আছে সবকিছু শুনতে শুনতে পাণ্ডেজি উত্তেজিত হয়ে উঠলেন বললেন আর সন্দেহ নেই আরো প্রশ্ন আছে পাণ্ডেজি যেমন সাপের বিষ এলো কোথা থেকে এ জিনিস তোর যেখানে সেখানে পাওয়া যায় না তারপর ধরুন সাপের বিষ শরীরে ঢোকানোর জন্য এমন একটা যন্ত্র চাই যেটা ঠিক সাপের দাঁতের মতন দাগ রেখে যায় হাইপোডার ইঞ্জেকশনের দাগ খুব ছোট হয় কি না কিন্তু পাশাপাশি দুটো দাগ ওটা কিছু নয় যেখানে রোগী অজ্ঞান হয়ে পড়েছে সেখানে পাশাপাশি দুবার ছুঁচ ফোটানো শক্ত কি তা বটে আর পান্ডেজি আমার মনে হয় ঈশানবাবু তোষাখানা খুঁজে পেয়েছিলেন আর সেই তোষাখানা এই বাড়ির মধ্যেই আছে মুরলীধর যে আমাদের সাপের ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছে তার কারণ কি অবশ্য অন্য উদ্দেশ্য থাকতে পারে কিন্তু আমার ধারণা ঈশানবাবু আসার আগে তোষাখানার সন্ধান কেউ জানত না তারপর ঈশানবাবু ছাড়া আরেকজন কেউ জানতে পারে এবং সেই ঈশানবাবুকে খুন করেছে তবে আমার বিশ্বাস ধন বুঝলেন? দেখুন একটা সন্দেহ আমার মনের মধ্যে ঘুরছে আমি জানি গজাল গজাল এই সময় সীতারাম চায়ের পাত্রগুলো নিয়ে যেতে এলো তার দিকে চেয়ে বললো বুলাখিলাল ফিরে এসেছে সীতারাম মাথা ঝুঁকে पत्री बोलते अपन सामने जा भलो जदि तोषाखाना बेहतर আমরা তিনজনে জানবো আর কাউকে আপাতত জানতে দেওয়া হবে না অজিত দরজা বন্ধ করো ঘরের দরজা বন্ধ করলে ঘর অন্ধকার হয়ে গেল তখন লন্ঠন জেলে আর টর্চের আলো ফেলে আমরা অনুসন্ধান আরম্ভ করলাম ওটা গজাল আমরা প্রত্যেকটা টেনে ঠেলে ভালো করে পরীক্ষা করতে লাগলাম গজালগুলোয় মরছে ধরা কিন্তু এখনও খুব শক্ত একটুও নড়লো না হঠাৎ পাণ্ডেজি বলে উঠলেন এই যে এটা একটু আমরা দাঁড়ালাম দরজার পাশে যে দেওয়াল তার মাঝখানে একটা গজাল পাণ্ডে গজাল ধরে ভিতর দিকে ঠেলতে ঠেলতে বললেন এটা আমার কাজ না বাবু। আপনিও ঠেলুন বোমকেশ হাঁটু মুড়ে বসে দুই হাতে পাথরে ঠেলা ফেলতে শুরু করল পাথর ধীরে ধীরে পেছনের দিকে টর্চের আলো গেলাম গর্তটা সরু সিঁড়ি নেমে গেছে পাণ্ডে মহা উৎসাহে কপালের ঘাম মুছে বললেন তোষাখানা পাওয়া গেছে বাবু আপনি আবিষ্কার করলেন আপনি আগে চলুন টর্চ নিয়ে আগে নামল তারপর পাণ্ডেজি শেষে লণ্ঠন নিয়ে আমি ঘরটা চওড়া একটা দেওয়ালের গায়ে সারি সারি মাটির কুণ্ড কুণ্ডর মুখে ছোট ছোট হাড়ি হাঁড়ির মুখ সরা দিয়ে ঢাকা ঘরের অন্য দিকের কোণে একটি বড় উনুন তার সাথে একটা হাঁপড়ের নল যোগ করা আছে হাঁপড়ের চামড়া অবশ্যই শুকিয়ে ঝরে গেছে কিন্তু কাঠামো দেখে হাঁপড় বলে চেনা যায় ঘরে আর কিছু নেই উত্তেজনায় আমাদের তিনজনের ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল বড় বড় কুণ্ডগুলোতে না জানি কোন রাজার সম্পত্তি ছিল কিন্তু আগে ঘরের অন্য দিকগুলো দেখা দরকার এদিক ওদিক আলো ফেলতে একটা চকচকে জিনিস চোখে পড়ল ছুটে গিয়ে দেখি একটা ছোট বৈদ্যুতিক টর্চ তুলে নিয়ে জ্বালবার চেষ্টা করলাম কিন্তু টর্চ জ্বালাই ছিল জ্বলতে জ্বলতে ব্যাটারি ফুরিয়ে তার নিভে গেছে ঈশানবাবু যে এই ঘর খুঁজে পেয়েছিলেন এটাই তার প্রমাণ এরপর আমরা হাঁড়িগুলো খুলে দেখলাম সব হাঁড়ি ফাঁকা কেবল একটা হাঁড়ির নিচে নুনের মতো সাদা সাদা গুঁড়ো কিছু পড়ে আছে মোমকেশ কিছুটা গুঁড়ো তুলে পরীক্ষা করলো তারপর সেটা রুমালে বেঁধে বলল পান্ডেজি এটা নুন হতে পারে চুন হতে পারে আবার অন্য কিছুও হতে পারে কিছুটা স্যাম্পেল নিলাম পরীক্ষা করিয়ে দেখতে হবে এরপর সবকটা কুণ্ড একে একে পরীক্ষা করা হল কিন্তু প্রতিটাই খালি। কোথাও নেই। আমরা অবাক হয়ে তারপর গোটা পর তন্ন করে খোঁজা হলো কিন্তু কিচ্ছু পাওয়া গেল না একটু পরে তিনজনে উপরে উঠে এলাম প্রথমে গুপ্ত ঘরের দরজা টেনে বন্ধ করা হলো তারপর আমাদের ঘরের দরজা খুললাম বাইরে অন্ধকার হয়ে গেছে সীতারাম ঘরের বাইরে ঘোরাঘুরি করছে বললার নিয়ে তিনজনে পান্ডে কিছুটা বললেন কি হল বলুন দেখি সব মাল গেল কোথায় তিনটে সম্ভাবনা রয়েছে এক সিপাহীরা সবকিছু লুটে নিয়ে গেছে দুই বাবুকে যে খুন করেছে সেই সেই রাত্রে সব মাল সরিয়েছে কোন সম্ভাবনাটা আপনার বেশি মনে লাগে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনোখানে আমরা একটু চুপ করে বসে রইলাম একটু পরেই সীতারাম চা নিয়ে এলো दिन बेला सकाल वो बेदे जतायात कराल भी दो चार बात हुआ। भी बार गल बुलाकी लाल का हाथ देखा बेदन भलो हाथ देखते जाने घोरा घूरी कर हजुर ठीक है पंडिजी এই পুঁটলিটা রাখুন এতে তোষাখানা থেকে পাওয়া সাদা গুঁড়োর স্যাম্পেল আছে এটার কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে দেখবেন আমরা এখনো পর্যন্ত যা খবর জোগাড় করতে পেরেছি তাতে নিরাশ হওয়ার কিছু নেই অন্তত বাবুকে হত্যা করা হয়েছে এ বিষয়ে আমি নিশ্চিত বা কী খবর ক্রমশ পাওয়া যাবে পাণ্ডেজি পুঁতলিটা পকেটে রাখতে গিয়ে বললেন ও হ্যাঁ আপনার একটা চিঠি এসেছিল পোস্টে সেটা এতক্ষণ দিতে ভুলে গেছে ঠিক আছে কাল আবার আসবো পাণ্ডেজিকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এলাম বোমকেশ চিঠি খুলে পড়ছিল জিজ্ঞেস করলাম সত্যপাতির চিঠি নাকি না সুকুমারের চিঠি কি খবর নতুন খবর কিছু নেই তবে সব ভালো সেই রাতটা নিরুপদ্রবেই কেটে গেল পরদিন সকালে বোমকেশ ঈশানবাবুর খাতাটা নিয়ে বসল কখনো খাতাটা পড়ছে কখনো ওপর দিকে চোখ তুলে নিঃশব্দে ঠোঁট নাড়ছে কথাবার্তা কিছু বলছে না জিজ্ঞেস করলাম কিসের গবেষণা হচ্ছে মোহনলাল হঠাৎ বহুদিন আগে পড়া পলাশি যুদ্ধ কবিতাটা মনে পড়ল দাঁড়া রে ফিরে দাঁড়া জবন গোরজিল মোহনলাল নিকট সমন কি বললো অজিত দেখি বোমকেশ আমার দিকে কটমট করে তাকিয়াছে তা চোখ মুখের অবস্থা দেখে বুঝলাম এখন বোমকেশের সঙ্গে কথা বলে বিশেষ লাভ হবে না বাইনকুলারটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম সকালের রোদে চারদিকের দৃশ্য ভারী সুন্দর দেখাচ্ছে দূরবীনটা চোখে লাগালাম দূরে পাহাড়ে চূড়া দেখা যাচ্ছে বনের উপর দিয়ে আলো ঢেউ খেলছে ঘুরে ঘুরে দেখতে দেখতে রামকিশোরবাবুর বাড়ি নজরে এলো দূরবীন দিয়ে বাড়ির খুঁটি নাটি সবই দেখতে পাচ্ছি রামকিশোর শহরে যাওয়ার জন্য বেরিয়ে এলেন সঙ্গে দুই ছেলে এবং জামাই তারা সিঁড়ি দিয়ে নেমে গেলেন কিছুক্ষণ পরে ওদের মোটর চলে গেল বাড়িতে রইল রমাপতি মাস্টার গদাধর আর তুলসী কিছুক্ষণ এদিক ওদিক দেখে আবার ঘরে ফিরে এলাম দেখলাম ব্যোমকেশ তখনও খাতার উপর মাথা ঝুঁকে বসে আছে বোমকেশ রাম কিশোরবাবুরা শহরে চলে গেলেন অজিত মোহনলাল মস্ত বড় বীর ছিল তাই না সেই রকমই তো শুনতে পাই কিন্তু তোমার যা মতিগতি খাতা ছেড়ে উঠবে বলে তো মনে হচ্ছে না সকালবেলাটা কোনো কাজ না করেই তাহলে কেটে যাবে তার চেয়ে চলো না সাধু দর্শন করে আসা যাক তিনি হয়তো হাত দেখতে জানেন এখন নয় ও বেলা দেখা যাবে বুঝলাম এখন বঙ্কেশকে কিছু বলে লাভ নেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে পড়লাম দেখলাম বোমকেশ ঘরে নেই বাইরে এসে দেখলাম সে প্রাকারের ওপর উঠে পায়েছাড়ি করছে আমাকে দেখে যেন তার নিজের মনের ভেতর থেকে একটা কথা এলো একটা সে কিছু পেয়েছে কিছু পেলে বোমকেশ এবার সম্পূর্ণ সচেতন হয়ে আমাকে দেখতে পেলো একটু লজ্জা পেয়ে না না কিছু না তুমি দিব্যি ঘুমচ্ছিলে আমি ভাবলাম এখানে এসে দূরবীন দিয়ে প্রাকৃতিক শোভা দেখি তা দেখবারও তো বিশেষ কিছু নেই না তুমি দেখো আমাকে ধরিয়ে দিয়ে নেমে দূরবীনটা আপাতত কিছু করার নেই কাজেই চোখে দূরবীনটা লাগালাম চারদিক দেখতে দেখতে আবার রামকিশোর বাবুর বাড়ির ওপর দৃষ্টি স্থির হল বাড়ি সদরে কেউ নেই কিন্তু দরজা খোলা একটু ওপর দিকে দেখলাম রমাপতি গালে হাত দিয়ে ছাতের আলসের ওপর বসে আছে ছাদে আর কেউ নেই রমাপতি কপাল কুঁচকে কি যেন ভাবছে হঠাৎ সে চমকে মুখ তুলল তুলসী সিঁড়ি দিয়ে উঠে এলো তার মুখে একটা গোপন উত্তেজনা ধীরে ধীরে রমাপতির কাছে এসে আঁচলের ভেতর থেকে ডান হাত বার করে সে কিছু একটা দেখাল হাতে কালো রঙের পেন্সিল কিংবা ফাউন্টেন পেন জাতীয় কিছু রয়েছে রমাপতি উত্তেজিত হয়ে কি বলছে হাত নাড়ছে তুলসী তার গলা জড়িয়ে অনুনয় করছে কালো জিনিসটা তার হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সময় রামকিশোরবাবু সিঁড়ি দিয়ে উঠে এলেন তার পেছনে বংশীধর সব শেষে মনিলাল সবাই খুব রেগে আছে রমাপতি দাঁড়িয়ে উঠে কাঠ হয়ে গেল বংশীধর বিকৃত মুখভঙ্গি করে কালো জিনিসটা তুলসীর হাত থেকে কেড়ে তাকে তাড়িয়ে দিল তুলসী কিছুক্ষণ তর্ক করলো তারপর কাঁদো কাঁদো মুখে নেমে গেল তখন রমাপতিকে ঘিরে বাকিরা তর্জন গর্জন করতে লাগলেন কেবল মণিলাল ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল হঠাৎ বংশীধর রমাপতির গালে একটা চড় মারল রামকিশোর বাধা দিলে তারপর আদেশের ভঙ্গিতে সিঁড়ির দিকে আঙুল নির্দেশ করলেন সকলেই সিঁড়ি দিয়ে নেমে গেল আমিও তাড়াতাড়ি নিচে এসে বোমকেশকে সবটা বললাম সে গভীর মনোযোগের সাথে শুনে বলল তুলসীর হাতে জিনিসটা চিনতে পারলে না মনে হল ফাউন্টেন পেন দেখা যাক শিগিরই খবর পাওয়া যাবে রমাপতি আসতে পারে রমাপতি এলো না কিন্তু একটু পরেই ছুটতে ছুটতে এলো তুলসী তার চেহারা পাগলের মতো চোখ দুটো লাল টক টক করছে খাটের উপর বসে থাকতে দেখে ছুটে এসে তার কোলের ওপর তুলসী আছে তুলসির কান্না থামানো সহজ হলো না একটা তার নিজের অন্যটা জামাইবাবুর বিয়ের সময় যৌতুক পেয়েছিলেন আমার মাস্টার মশাই একটাও কলম নেই জামাইবাবুর দুটো কলম নিয়ে কি করবেন তাই আর তেরাজ থেকে একটা কলম নি আমি মাস্টারমশাইকে দিতে চেয়েছিলাম মাস্টার নিতেই চাইলো না বরং রাগ করে আমাকে খুব বকলো বললো কলমটা যেখানে থাকার সেখানে রেখে আসতে এমন সময় বাড়ি সকলে এসে হাজির হলো আর মাস্টারমশাইকে চোর বলে ধরলো আমি কতবার বললাম মাস্টারবশাই চুরি করে নি চুরি করে নি। কিন্তু কেউ শুনল না তারপর খুব মারধর করে ওরা মাস্টারমশাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি দূরবীনের ভেতর দিয়ে যে দৃশ্য দেখেছিলাম তার সাথে তুলসীর কাহিনীর কোন তফাৎ নেই আমরা দুজনে মিলে তুলসীকে প্রবোধ দিতে লাগলাম তোমার মাস্টার মশাই আবার ফিরে আসবে। প্রয়োজন হলে আমরা গিয়ে তোমার বাবাকে বলবো এই সময় দরজার কাছে গলা খাকারি শব্দ শুনে চমকে ফিরে দেখি জামাই মনিলাল দাঁড়িয়ে আছে তুলসী তাকে দেখে তীরের মতো তার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল আসুন মনিবাবু। হ্যাঁ ওই কর্তা পাঠিয়েছিলেন তুলসীর খোঁজ নেওয়ার জন্য ও ভারী দুরন্ত আপনাদের বেশি বিরক্ত করেনি তো না না মোটেই বিরক্ত করে না ওর মাস্টার মশাকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে সেটাই বলতে এসেছিল কর্তা রমাপতিকে বিদায় করে দিলেন আমরা কেউ বাড়িতে ছিলাম না বাড়তি চাবি দিয়ে আমার দেরাজ খুলে একটা কলম চুরি করেছিল দামি কলম যে কলমটা আপনার বুক পকেটে রয়েছে ওইটা কি হ্যাঁ হ্যাঁ মনিলাল মোমকেশের হাতে কলমটা দিল পার কলম দামি জিনিস মোমকেশ কলম ভালোবাসে সে তার মাথার ক্যাপ খুলে দেখলো পেছনের দিকটা খুলে কালি ভরার যন্ত্রটা দেখল তারপর কলম ফিরিয়ে দিয়ে বলল ভালো কলম চুরি করতে হলে এই রকম কলমই চুরি করা উচিত বাড়িতে আর কারো ফাউন্টেন প্যান আছে আর কারণ নেই বাড়িতে পড়ালেখার বিশেষ রেওয়াজ নেই কেবল কর্তা দোয়াত কলমে লেখেন বুঝলাম কিন্তু তুলসীর বক্তব্য এই যে ও নিজেই আপনার থেকে কলম বার করেছিল কথা বলছে। বরাবরই এই দোষ আছে এই সেদিন একটা টর্চ ইলেকট্রিক টর্চ তো ইলেকট্রিক টর্চ অতি সাধারণ জিনিস রমাপতি হাজার হোক বুদ্ধিমান লোক একটা টর্চ চুরি করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে আপনার কথায় আমার ধোঁকা লাগছে কি জানি সত্যি যদি সে চুরি না করে থাকে কিন্তু আজ আমার কলমটা তবে কি তুলসী সত্যি হ্যাঁ তুলসী সত্যি কথাই বলছিল আমি বাবু আপনাদের পারিবারিক ব্যাপারে আমাদের মাথা গলানো উচিত না আমরা দুদিনের জন্য বেড়াতে এসেছি কি দরকার আমাদের এসব কথায় আপনারা যা ভালো বুঝেছেন করেছেন তাহলেও মানে কারোর নামে মিথ্যা বদনাম দেওয়া তো ভালো নয় যাক সে কথা আজ আপনাদের সদরের কাজ হয়ে গেল হ্যাঁ সকাল সকাল কাজ হয়ে গেল কেবল দস্তখত করা বাকি ছিল যাক এখন তাহলে নিশ্চিন্তি আগে হ্যাঁ মনিলাল চলে গেলে বোমকেশ দরজায় উঁকি মেরে এসে বলল আর একটু হলেই দিয়েছিলে সব ফাঁসিয়ে মানে কি ফাঁসিয়ে দিচ্ছিলাম প্রথমে তুমি বলতে যাচ্ছিলে যে হারানো টর্চ পাওয়া গেছে তারপর বলতে যে দূরবীন দিয়ে সব দৃশ্য দেখেছ হ্যাঁ তো তাতে ক্ষতি কি হতো মণিলালকে কোনো কথা বলা মানে বাড়ির সবাইকে বলা লোকটিও জানতে পারত যে আমরা তোষাখানার সন্ধান পেয়েছি আর দূরবীন দিয়ে তাদের ওপর সারাক্ষণ নজর রাখছি শিকারকে আর ধরা যেত না এই কথাটা ভেবে দেখিনি এই সময় সীতারাম চা নিয়ে এলো কিছুক্ষণ পরে পাণ্ডেজি এলেন আমরা চা খেতে খেতে খবরের আদান প্রদান করলাম আমাদের দেওয়া খবর শুনে পাণ্ডেজি বললেন জাল থেকে মাছ বেরিয়ে যাচ্ছে আজ রমাপতি গেছে কাল বংশীধর আর মুরলি যাবে তাড়াতাড়ি জাল গুটিয়ে ফেলা দরকার ভালো কথা বংশীধর কলেজ হোস্টেলে কি কুকৃতি করেছিল তার খবর পাওয়া গেছে একটা ছেলের সাথে ঝগড়া হয় আর তারপর মিটমাটো হয়ে যায় বংশীধর কিন্তু মনে মনে রাগ পুষে রেখেছিল দোলের দিন সিদ্ধির সাথে ছেলেটাকে ধুঁত্রোর বিচি খাইয়ে দিয়েছিল ছেলেটা মরেই যেত অতি কষ্টে বেঁচে গেছে বুঝেছি তাহলে বিষ খাওয়ানোর অভ্যেস বংশীধরের আছে তা আছে শুধু গোয়ার নয় রাগ পুষে রাখে হুম। পাঁচটা বাজলো চলুন আজ সন্ন্যাসী ঠাকুরের সাথে একটু আলাপ করা যাক গাড়ি বারান্দা পর্যন্ত নেমে এসে দেখলাম বাড়ির দিকে সিঁড়ি দিয়ে বংশীধর গটগট করে নেমে আসছে আমাদের দেখতে পেয়ে একটু ঘাবড়ে গেল কিন্তু থামলো না যেন শহরের রাস্তা ধরবে এমনি ভাবে আমাদের পেছনে রেখে এগিয়ে গেল বংশীধর সাধু বাবার কাছে আমাদের দিকে ঘুরতে গিয়ে অন্য পথ ধরে বংশীধর তখনও বেশি দূরে যায়নি পাণ্ডেজি হাঁক দিলেন বংশীধর বাবু বংশীধর ফিরে তাকালো আমরা কাছে গেলাম কোথায় যাচ্ছেন হনন করে বেড়াতে যাচ্ছি এই তো শহর থেকে বেরিয়ে এলেন আবার বেড়াতে যাচ্ছেন হ্যাঁ যাচ্ছি তো শুনুন আপনি পুলিশ হতে পারেন কিন্তু এত তাড়াতাড়ি আতঙ্কে পরিবর্তিত হতে পারে চোখে না দেখলে বিশ্বাস হয় না যে সিঁড়ি দিয়ে সে নেমে এসেছিল সেইটা ধরে বংশীধর পলকের মধ্যে বাড়ির দিকে অদৃশ্য হয়ে গেল চল বংশীধরের বিক্রম বোঝা গেল একটু পরেই আমরা সাধু বাবার কাছে উপস্থিত হলাম আমাদের দেখে সাধু বাবার মুখে নীরব অথচ ইঙ্গিতপূর্ণ হাসি ফুটে উঠল তিনি হাতের ইশারায় আমাদের বসতে বললেন পাণ্ডেজি সাধু বাবার সঙ্গে কথা আরম্ভ করল বাংলা আর হিন্দিতেই কথা হচ্ছিল পাণ্ডেজির পরনে পুলিশের খাঁকি পোশাক ছিল সাধু বাবা ওন সাথেই বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন নানা আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা হলো। তারপর বাবাজি তার কোলকেতে গাঁজা সেজে চিমটে দিয়ে সেটার উপর একখণ্ড জ্বলন্ত কয়লা রাখলেন চিমটের দিকে আমার চোখ গেল বড় লোহার চিমটে মুখ দুটো খুব তীক্ষ্ণ দেখে মনে হয় ঠিকভাবে ব্যবহার করতে পারলে এই চিমটে দিয়ে বাঘ মারা পর্যন্ত যেতে পারে বেশ অনেকক্ষণ ধরে বাবাজি গাঁজার ধোঁয়া ছেড়ে বললেন বমশঙ্কর। এই সময় পেছনে পায়ের শব্দ শুনে ফিরে দেখি রামকিশোর বাবু তিনিও আমাদের চিনতে পেরে একটু অস্বস্তি নিয়েই বললেন ও আপনারা না আপনারা সাধুজির সাথে কথা বলছেন বলুন দর্শন করতে এসেছিলাম জোর হাতে সাধুকে প্রণাম করে তিনি চলে গেলেন দিকে ফিরে দেখলাম তার মুখে সেই বিচিত্র হাসি হাসির অর্থ কি তা বলা খুব শক্ত যেন কিছুটা আধ্যাত্মিকতা আর কিছুটা দুষ্টুমি মিশে আছে সেই হাসিতে সাধু বাবা আপনি তো অনেক দিন এখানে আছেন সেদিন একটি লোক এখানে সাপের কামড়ে মারা গেছে জানেন কি আচ্ছা সেই রাতে কেউ দুর্গে গিয়েছিল কিনা আপনি দেখেছিলেন সাধু বাবার মুখে সেই অদ্ভুত হাসি বোমকেশ আবার কিছু প্রশ্ন করতে যাচ্ছিল কিন্তু পেছন দিকে আমরা আবার পায়ের শব্দ পেলাম ঘাড় ঘুরিয়ে দেখলাম বাবাজি ও প্রখর চোখে সেই দিকে তাকালেন কিন্তু আগন্তুক সামনে এলো না হয়তো আমাদের উপস্থিতি জানতে পেরে দূর থেকেই চলে গেল আবার বাবাজিকে প্রশ্ন করতে উদ্যত হলে তিনি ঠোঁটের ওপর আঙুল রেখে পরিষ্কার বাংলায় বললেন এখন নয় রাত বারোটার সময় এসো তখন বলবো। আচ্ছা বাবা তাই আসবো অজিত এসো বাবাজির কাছ থেকে উঠে এলাম ইতিমধ্যে রাত হয়ে গেছে ব্যোমকেশ আর পাণ্ডেজি चार दिखे खुटे देख लुंदेहजनक आज एखन फिर बारोटा पर्त भ पांडेजी चले गल दुर्गे फिरते फिरते प्रश्न कर लाधु बाबा बांगाली संगाली बोम केस मन साधु बाबा निश्चय किसान क्यों और जगह दुर्गे ओठा श्रेणी देखा जाए ना विशेषकर अंधकार राते তাহলে উনি কি করে ঈশানবাবুর খুনিকে দুর্গে ঢুকতে দেখবেন তাহলে কি সাধু বাবা নিজেই গভীর রাতে দুর্গের চারপাশে বেড়ান আর ওই চিমটের মুখে যদি চিমটে দিয়ে। রাতে খাওয়া দাওয়ার পর আমি আর বোমকেশ দুর্গের প্রাঙ্গণে চেয়ার নিয়ে বসলাম ঘড়ির কাঁটা প্রায় এগারোটা ছুঁয়েছে মনের মধ্যে চাপা উত্তেজনা হঠাৎ শবাবু চমকে তাকালাম দেখলাম কাছে অন্ধকারের ছায়ার মতো একটা মূর্তি দাঁড়িয়ে আছে রমাপতি রমাপতিকে আমরা ঘরের মধ্যে নিয়ে গেলাম আলো বাড়িয়ে দিয়ে তাকে ভালো করে দেখে বলল কিছু খাওয়া হয়নি দেখছি সীতারাম সীতারাম সীতারাম পাঁচ মিনিটের মধ্যে কয়েকটা ডিম ভেজে এনে রমাপতির সামনে রাখল সে তাড়াতাড়ি খেতে আরম্ভ করল তার মুখ শুকনো চোখ বসে গেছে গায়ের হাফশার্ট জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে পায় জুতো নেই খেতে খেতে বলল সব শুনেছেন তাহলে কার কাছে শুনলেন তুলসীর কাছে এতক্ষণ কোথায় ছিলে জঙ্গলে তারপর দুর্গের পিছনে বেশি মারধর করেছে নাকি এ দেখুন রমাপতি পিঠের কামিজ খুলে দেখালো লাল লাল দাগ ফুটে আছে বংকেশের মুখ শক্ত হয়ে উঠল বংশীধর रमापति घर नारल शहरे चले गा क्या एखने थे तुम्हारे लाभ क्य तुलसी तुलसी के तुम भलोबास तुलसी के सबाई जंत्रणा दे बहु भलना बोकेश बाबू ना थकले मरे जाए हावा शेष हम बोकेशाना देखे शूते बोल रमापति क्लान निःशास फेले शुए पड़ल বঙ্কেশ কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে হঠাৎ প্রশ্ন করতে আরম্ভ করল বাবুকে কে খুন করেছে তুমি জানো কে খুন করেছে তা আমি জানি না হ্যাঁ তবে খুন করেছে মনিলালের স্ত্রী হরিপ্রিয়াকে কে খুন করেছে তুমি জানো দিদি বলার চেষ্টা করেছিল কিন্তু বলতে পারেনি বংশীধরের বউ কেন পাহাড় থেকে লাফিয়ে পড়েছিল জানি না কিন্তু আমার সন্দেহ হয়েছিল জানেন দিদি ওকে দেখতে পারতো না একদম দিদি মনটা খুব কুচুটেছিল বোধহয় মুখোশ পরে তাকে ভূতের ভয় দেখিয়েছিল মুখোশ হ্যাঁ দিদির একটা জাপানি মুখোশ ছিল ওই ঘটনার পরদিন দিন মুখোশটা জঙ্গলের কিনারায় কুড়িয়ে পেয়েছিলাম আমি বোধহয় হাওয়ায় উড়ে গিয়ে পড়েছিল আমি সেটা এনে দিদিকে দেখালাম কিন্তু দিদি আমার হাত থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলল বংশীধর মুখোশের কথা জানে না আমি কিছু বলিনি সাধু বাবাকে নিশ্চয়ই দেখেছো কি মনে হয় আমার সব ভক্তি হয় না কিন্তু কর্তা খুব মানে ঈশানবাবু কোনোদিন সাধু বাবা সম্বন্ধে তোমায় কিছু বলেছিলেন না দর্শন করতে এসব সাধু খুব ছিলেন। যাননি রায় বারোটা বাজে রমাপতি তুমি ঘুমো আমরা একটু বেরোচ্ছি যাচ্ছেন মানে কোথায় বেশি দূর নয় শিগগিরি ফিরব এসো অজিত বড় টর্চটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রামকিশোর বাবুর বাড়ি অন্ধকার গাড়ি বারান্দার পাশ দিয়ে যেতে যেতে শুনলাম বুলাকি লাল সগরজনের নাক ডাকাচ্ছে সাধু বাবা যেখানে থাকেন সেই জায়গাটা গাঢ় অন্ধকার ধনীটা নিভে গেছে কিন্তু তার থেকে তখনও হালকা আলো বেরোচ্ছে সাধুবাবা ধোনির পাশে শুয়ে আছেন কিন্তু ভঙ্গিটা ঠিক স্বাভাবিক নয় বোমকেশ তার মুখের ওপর টর্চের আলো ফেলল সাধু বাবা কিন্তু জাগলেন না তখন বোমকেশ তার গায়ে হাত দিয়ে নাড়া দিয়েই চমকে একি। উঠলকেশ টর্চের আলো বাবাজি সারা শরীরের ওপর বুলিয়ে পায়ের ওপর হলো। দেখা গেল গোড়ালির ওপর সাপের দাঁতের দুটো দাগ যাক এতদিনে রাম বিনোদ সত্যি সত্যি দেহ রক্ষা করলেন রামবিনোদ, से हजित तुम्हें तो आकाश थे पड़ले बुजते आगन बाढ़ प्रथम रामकिशोर बाबू के देखे चेंा चा मन हो बाबाजी के देखे भाईर चेहर मिल आरते द्वितीय रामकिशोर बाबू के देखे बुझल কিন্তু রাম তো প্লেগে মারা গিয়েছিল রাম প্লেগ হয়েছিল কিন্তু সে মারা যাবার আগেই বাকি সকলে তাকে চড়ায় ফেলে পালিয়েছিল চাঁদমোহনের কথা থেকে আমি সেটা বুঝতে পেরেছিলাম তারপর রাম বিনোদ গেল সেই ভাওয়াল সন্ন্যাসী মামলার মতো ঘটনা কিন্তু রাম বিনোদ এতদিন কোথায় ছিল তা জানি না হয়তো সাধু সন্ন্যাসীর দলে মিশে ঘুরে বেড়াচ্ছিল তারপর কোনোভাবে হঠাৎ রামকিশোরের সন্ধান পেয়ে এখানে এসে হাজির হয়েছিল কিন্তু সে কথা থাক এখন মরা আগলাবার ব্যবস্থা করা দরকার অজিত আমি এখানে আছি তুমি টর্চ নিয়ে যাও সীতারামকে ডেকে নিয়ে এসো আর যদি পারো বুলাকিলালের ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে এসো ওরা দুজনে মরা পাহারা দেবে তুমি একলা এখানে থাকবে সেটা হচ্ছে না থাকতে হয় দুজন থাকবো যেতে হয় দুজন যাব। তোমার ভয় হচ্ছে আমাকেও হয়তো সাপে কামড়াবে আরে যেমন তেমন সাপ নয় হে জাগা মানুষকে কামড়ায় না যাই হোক বলছো যখন চলো দুজনেই যাই গাড়ি বারান্দাতে এসে বলল। জাগানো দরকার। অনেক ঠালাঠেলির পর বুলাকিলালের ঘুম ভাঙল তাকে বাবাজির মৃত্যুর সংবাদ দিয়ে বোমকেশ বলল। আজ সাধু বাবা ভাঙ খেয়েছিলেন জি ঘটিয়ে ছিলেন আর কে কে ভাঙ খেয়েছিল বাড়ি থেকে ও নকার লোক চাকর এসে ঘটি নিয়ে গেছিল বেশ এখন যাও বাবাজিকে পাহারা দাও আমি সীতারামকে পাঠিয়ে দিচ্ছি বুলাকিলাল ঝিমতে ঝিমতে চলে গেল মনে হল ঘুম ভাঙলেও তার নেশার ঘোর কাটেনি দুর্গে ফিরে দেখলাম সীতারাম জেগে বসে আছে খবর শুনে সে কেবল একবার চোখ বিস্ফারিত করল তারপর নিঃশব্দে নেমে গেল ঘরের মধ্যে রমাপতি ঘুমিয়ে পড়েছে তাকে জাগালাম না বাইরে এসে বসলাম রাত প্রায় সাড়ে বারোটা বুঝলে অজিত আজ আর ঘুমলে চলবে না অন্তত একজনকে জেগে থাকতে হবে তুমি নয় ঘন্টা দুই ঘুমিয়ে নাও তারপর তোমাকে তুলে দিয়া আমি ঘুমব কিন্তু বোমকে এস বাবাজিকে কে মারল বাবুকে যে মেরেছে সেই সে কে তুমিই বলো না আন্দাজ করতে পারো না বাবাজি যদি রাম হন তাহলে কে তাকে মারতে পারে এক আছেন রামকিশোর বাবু তিনি ভাইকে খুন করবেন তিনি মৃতপ্রায় ভাইকে ফেলে পালিয়ে গিয়েছিলেন সেই ভাই ফিরে এসে হয়তো সম্পত্তির বকরা দাবি করেছে ধরা যাক রাম বাবু ভাইকে খুন করেছেন কিন্তু বাবুকে খুন করলেন কেন ঈশানবাবু রাম বিনোদের প্রাণের বন্ধু ছিলেন সন্ন্যাসীকে দেখে চিনতে পেরেছিলেন রামকিশোর হয়তো শাসিয়েছেন ভালোই ভালো সম্পত্তির ভাগ দিলে সব ফাঁস করে দেবেন সন্ন্যাসীকে রাম বিনোদ বলে শনাক্ত করতে পারে দুজন চাঁদমোহন আর ঈশানবাবু চাঁদমোহন মালিকের মুঠর মধ্যে কাজেই বাবুকে সরাতে পারলে সব গোল মিটে গেল সাবা সজিত সত্যি খুব ভালো ভেবেচ কিন্তু আর নয় এবার শুয়ে পড় ঠিক তিনটে সময় তুলে দেব ঠিক তিনটের সময় তুলে দেব রমাপতি ঘুমোচ্ছে না মটকা পড়ে আছে যা ক্ষতি নেই আমি তো জেগে আছি বেলা আন্দাজ আটটা নাগাদ পাণ্ডেজি এলেন বাবাজির মৃত্যু সংবাদ নিচেই পেয়েছিলেন বোমকেশ বাকি খবর পাণ্ডেজিকে জানিয়ে বলল পাণ্ডেজি আপনি লাশ নিয়ে ফিরে যান আবার আসবেন আরেকটা কথা শুনুন ব্যোমকেশ পাণ্ডেজিকে একটু দূরে নিয়ে গিয়ে মৃদু স্বরে ফিসফিস করে কিছুক্ষণ কথা বলল বেশ আমি দশটার মধ্যে ফিরব রেখে ঘর থেকে বের হতে দেবেন না তিনি চলে গেলেন সাড়ে নটার সময় আমি আর বোমকেশ রামকিশোরবাবুর বাড়িতে গেলাম বৈঠকখানায় তক্তপোষের ওপর রামকিশোর বসেছিলেন পাশে মণিলাল বংশীধর আর মুরলীধর তক্তপোষের সামনে পাচারি করছিল আমাদের দেখে মুহূর্তের মধ্যে তারা কোথায় পালিয়ে গেল বুঝলাম পারিবারিক মন্ত্রণা সভা বসেছিল আমরা আশায় ব্যাপারটা ছত্রভঙ্গ হয়ে গেল রামকিশোরের গাল বসে গেছে চোখ কোটরে ঢুকে গেছে কিন্তু তিনি বাইরে অবিচলিত আছেন আমাদের দেখে তিনি হেসে বললেন আসুন বস আমরা তক্তপোষের ধারে চেয়ার টেনে বসলাম সন্ন্যাসী ঠাকুরকেও সাপে কামড়েছে যা অবস্থা হয়েছে দেখছি এখানে বাস করা অসম্ভব হয়ে উঠল বংশী আর মুরলি দু এক দিনের মধ্যেই চলে যাচ্ছে আমরা বাকি কজন এখানেই থাকবো ভাবছিলাম কিন্তু সাপের উৎপাদ যদি এভাবে বাড়তে থাকে শীতকালে সাপের উৎপাদ সত্যি আশ্চর্য তারপর বাড়িতে কাল রাত্রে চোর এসেছিল বাড়িতে আজ পর্যন্ত চোর ঢুকেনি চোর কি ব্যাপার আমার শরীর খারাপ হয়েছে বলে মনিলাল আমার ঘরে শুয়ে থাকে কাল আন্দাজ ১২টার সময়। মনিলাল তুই বল আমার যখন ঘুম ভাঙল চোর পালিয়েছে আমার খুব সজাগ ঘুম কাল গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হলো। দরজার বাইরে পায়ের শব্দ এবারই নিয়ম রাত্রে কেউ ঘরে খেল দিয়ে শোঁয়ে না কি সদর দরজাও ভেজানো থাকে আমার মনে হল আমাদের ঘরের দরজা কেউ খুব সাবধানে খোলার চেষ্টা করছে আমার খাট দরজা থেকে দূরে আমি নিঃশব্দে উঠলাম পা টিপে টিপে দরজার কাছে গেলাম ঘরে আলো না থাকায় অন্ধকারে দেখলাম দরজার কপাট আস্তে আস্তে খুলে যাচ্ছে এই সময়ে আমি একটা বোকামো করে ফেললাম আরেকটু অপেক্ষা করলেই চোর ঘরে ঠুকত তখন তাকে ধরতে পারতাম তা না করে আমি দরজা টেনে খুলতে গেলাম চোর সতর্ক ছিল সে দূর দুর করে পালিয়ে গেল এই সময় আমার ঘুম ভেঙে গেল যাকে চোর মনে করছেন সে তুলসী নয় তো তুলসী শুনেছি রাত্রে ঘুরে বেড়ানোর অভ্যেস আছে না তুলসী নয় তাকে আমি কাল রাত্রে ঘরে বন্ধ করে রেখেছিলাম বাবু চোরকে আপনি চিনতে পারেননি না কিন্তু কিন্তু আপনার বিশ্বাস চেনা লোক হ্যাঁ দেখুন লোকানোর তো দরকার নেই আপনারা তো জানেন রমাপতিকে কাল আমি তাড়িয়ে দিয়েছি মনিলালের বিশ্বাস সেই কোনো মতলবে এসেছিল কটার সময় এই ব্যাপার ঘটেছিল বলতে পারেন ঠিক পৌনে বারোটার সময় আমার বালিশের তোলা গড়ি থাকে আমি দেখেছি বোমকেশ আমাদেরকে ইঙ্গিতপূর্ণভাবে তাকালো আমি চুপ করে বসে রইলাম পৌনে বারোটার সময় রমাপতি যে বোমকেশের খাটে শুয়েছিল তা আর বললাম না আজ সকালে আর একটা কথা জানা গেল রমাপতি তার জিনিসপত্র নিয়ে যায়নি ঘরেই পড়েছিল আর সকালে ঘর তল্লাশি করলে তার টিনের ভাঙা তরুঙ্গ থেকে এ এই জিনিসটা পাওয়া গেল শোর বাবু পকেট থেকে একটা সোনার কাঁটা বার করে হাতে দিলেন মেয়েরা লোহার কাঁটা দিয়ে চুল বাঁধে সেই ধরনের কাঁটা আকারে আর একটু বড় আর একটু মোটা দুই প্রান্ত ছুঁচের মতো তীক্ষ্ণ ব্যোমকেশ সেটাকে নাড়তে নাড়তে চোখে প্রশ্ন নিয়ে রামকিশোরের দিকে তাকালো তিনি বললেন আমার বড় মেয়ে হরিপ্রিয়ার চুলের কাঁটা তার মৃত্যুর পর হারিয়ে গিয়েছিল রামকিশোর বাবু এবার সোজাসুজি বোঝা পড়ার সময় হয়েছে বোঝা পড়া হ্যাঁ আপনার দাদা রাম বিনোদবাবুর মৃত্যুর জন্য কে দায়ী পরিষ্কার হওয়া দরকার রামকিশোর বাবুর মুখাশে হয়ে গেল তিনি কথা বলার জন্য মুখ মুখ খুললেন কিন্তু দিয়ে কথা বের হতে চাইল না তারপর অতি কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করতে করতে কোনো ক্রমে বললেন আমার দাদা কার কথা বলছেন কার কথা বলছি আপনি জানেন মিথ্যে অভিনয় করে কোনো লাভ নেই সাপের কামড় যে আসল সাপের কামড় নয় তাও আমরা জানি আপনার দাদাকে কাল রাত্রে খুন করা হয়েছে খুন করা হয়েছে। জানেন কি ঠাকুর হচ্ছেন আপনার শ্বশুরের দাদা রাম সিংহ মিথ্যে কথা আমার দাদা অনেকদিন আগে প্লেগে মারা গেছেন এসব গাঁজাখুড়ি গল্প কোথা থেকে তৈরি করে আনলেন ওই সন্ন্যাসী আমার দাদা প্রমাণ করতে পারেন সাক্ষী আছে একজন সাক্ষী ছিলেন বাবু তাকেও খুন করা হয়েছে মিথ্যে কথা মিথ্যে এসব পুলিশের কার সাজি যান আপনারা আমার বাড়ি থেকে আমার দুর্গ থেকে এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যান আমার এলাকায় পুলিশের গুপ্তচরের জায়গা নেই এই সময় বাইরের জানলায় মুরলীধরকে দেখা গেল তার মুখে খুব ভয়ের ছাপ বাবা বাবা পুলিশ বাড়ি ঘেরাও করেছে বাবা কথাটা বলেই মুরলীধর পালিয়ে গেল चमके दरजार दिखा फिर पैर बुटार्ट देखते पुलिस विश्वासरा अराधे प्रमाणी सर्च कर देखते चाह ডাক্তার ঘটক প্রস্তুত ছিলেন মিনিটের মধ্যে ইনজেকশন দিলেন তারপর নারী দেখে বললেন ইতিমধ্যে আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম বাইরে পুলিশ গিজ গিজ করছে সিঁড়ির মুখে অনেকগুলো কনস্টেবল দাঁড়িয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে ইন্সপেক্টর দুবে ঘরে এসে স্যালিউট করে দাঁড়িয়ে বললেন যে সকলকে নিজের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে বেশ দুজন বেসরকারি সাক্ষী চাই অজিতবাবু বাবু। আপনারা সাক্ষী থাকুন পুলিশ কোনো বেআইনি কাজ করে কি না আপনারা লক্ষ্য রাখবেন মনিলাল এতক্ষণ আমাদের কাছে দাঁড়িয়েছিল বলল। আমিও কি নিজের ঘরে থাকব? চলুন আপনার ঘরটাই আগে দেখব আসুন আমরা মনিলালকে অনুসরণ করে তার ঘরে প্রবেশ করলাম বেশ বড় ঘর একপাশে পাশে খাট তাছাড়া আলমারি দেরাজ প্রভৃতি আসবাব রয়েছে কি দেখবেন দেখুন বেশি কিছু দেখা নেই আপনার দুটো ফাউন্টেন পেন আছে সেই প্যান দুটো দেখলেই চলবে মনিলালের মুখ থেকে কিছুক্ষণের জন্য যেন একটা মুখোশ পড়ে গেল আর একটা ভয়ঙ্কর মুখ পলকের জন্য দেখতে পেলাম আমরা তারপর মনিলাল গিয়ে দেরাজ খুলে সেখান থেকে একটা পারকারের কলম বার করে দ্রুত হাতে তার ঢাকা খুলে ফেললো কলমটা মুঠোতে ধরে চোখ তুলল সে চোখে যে কি আমরা মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম পাণ্ডে কোমর থেকে রিভলভার বার করলেন পারবে না দেখলাম মনিলাল নিজের বাহাতের কবজির উপর কলমের নিদ ফুটিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে কালি ভরা সিলিঞ্জের পিটটা চেপে দিল তারপরে ঢলে পড়ল বোমকেশ যাওয়ার সময় রামকিশোর বাবুকে বলে গেল দুধ কলা খাইয়ে কালসাপ পুষেছিলেন ভাগ্যে পুলিশের এই গুপ্তচর ছিল তাই বেঁচে গেলেন এবার আমরা চললাম আপনার আতিথ্যে আর আমাদের রুচি নেই কেবল সাপের বিষের শিশিটা নিয়ে যাচ্ছি রামকিশোর ফ্যাল ফ্যাল করে চারদিকে চাইতে লাগলেন বোমকেশ দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়াল আরেকটা কথা রামকিশোর বাবু আপনার পূর্বপুরুষরা অনেক সোনা লুকিয়ে রেখে গিয়েছিলেন সে সোনা কোথায় আছে আমি জানি কিন্তু যে জিনিস আমার নয় সেটা আমি ছুঁতে চাই না আপনার পৈতৃক সম্পত্তি আপনি ভোগ করুন চলুন পাণ্ডেজি অজিত দেশো সেদিন বিকেলে পাণ্ডেজির বাসায় বসে আরামকেতারায় আজ শোয়া হয়ে বোমকেশ গল্প বলছিল শ্রোতা আমি পাণ্ডেজি আর রমাপতি খুব সংক্ষেপে বলছি যদি কিছু বাদ পড়ে যায় প্রশ্ন করো একটা কথা আগে বলে রাখি সেই যে সাদা গুঁড়ো পরীক্ষা করতে দিয়েছিলেন কেমিস্টের রিপোর্ট এসছে দেখি সোডিয়াম টেট্রাবোরেট বোর মানে সোহাগা সোহাগা কোন কাজে লাগে এক জানি সোনায় সোহাগা আর কোন কাজে লাগে ঠিক জানি না খোঁজ নিচ্ছি বেশ এবারে শোনো মনিলাল বাইরে বেশ ভালো মানুষ ছিল কিন্তু তার স্বভাব ছিল রাক্ষসের মতো যেমন নিষ্ঠুর তেমন লোভী বিয়ের পর থেকেই সে মনে মনে ঠিক করল শ্বশুরের গোটা সম্পত্তি গ্রাস করবে শালাদের থেকে সে কখনো ভালো ব্যবহার পায়নি স্ত্রীকেও ভালোবাসেনি কিন্তু শ্বশুরকে তার নরম ব্যবহারে সে বশ করেছিল মনিলালের প্রথম সুযোগ হলো যখন একদল বেঁদে এসে ওখানে তাঁবু ফেলল সে গোপনে তাদের কাছ থেকে সাপের বিষ সংগ্রহ করলো। এরপরে প্রথমেই সে স্ত্রী হরিপ্রিয়াকে খুন করল সম্ভবত স্ত্রী কোনোভাবে তার মতলব বুঝে গিয়েছিল তাই তাকে সরানো দরকার হয়ে পড়েছিল তবে তার বিশ্বাস ছিল রামকিশোর তার সাথে সম্পর্ক চুকিয়ে দেবেন না তুলসীর দিকে তার নজর ছিল যাই হোক হরিপ্রিয়ার মৃত্যুর পর তুলসীর সাথে কথা পাকা হয়ে রইল মনিলাল ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল এরপর বেশ কয়েক বছর কেটে গেল তুলসী প্রায় বিয়ের যোগ্য হয়ে এসেছে এমন সময় এলেন ঈশানবাবু আর তার কিছুদিন পরেই এলেন সাধু বাবা এদের দুজনের মধ্যে অবশ্য কোন সংযোগ ছিল না দুজনেই শেষ পর্যন্ত জানতে পারেননি যে বন্ধুর এত কাছে আছেন রামকিশোর ভাইকে মৃত্যুর মুখে ফেলে পালিয়েছিলেন এই গ্লানি তার মনে ছিল সন্ন্যাসীকে চিনতে পেরে তার হৃদযন্ত্র খারাপ হয়ে যায় একটু সামলে নিয়ে তিনি ভাইকে বললেন যা হওয়ার হয়েছে কিন্তু এখন সত্যি প্রকাশ হলে বড় কলঙ্ক হয়ে যাবে তার থেকে তুমি কোনো কোন তীর্থস্থানে গিয়ে মঠ তৈরি করে থাকো যত খরচ লাগে আমি দেব রাম বিনোদ কিন্তু ভাইকে বাগে পেয়েছেন তিনি নড়লেন না গাছতলায় বসে ভাইকে অভিশাপ দিতে লাগলেন ইতিমধ্যে মনিলাল শ্বশুরের অসুখে খুব মুশকিলে পড়ে গেল তুলসীর সাথে বিয়ের আগেই শ্বশুর মারা গেলে তার প্ল্যান ভেস্তে যাবে শালারা তখনই তাকে তাড়িয়ে দেবে সে শ্বশুরকে বুদ্ধি দিতে লাগল বড় দুই ছেলেকে পৃথক করে দিতে তাতে মনিলালের লাভ রামকিশোর যদি হাটফেল করে মরে নাবালকদের অভিভাবক হিসেবে অর্ধেক সম্পত্তি তার কবলে আসবে তারপর তুলসীকে সে বিয়ে করবে আর গতাধর সাপের কামড়ে মরবে মণিলালকে রামকিশোর বিশ্বাস করতে। তিনি রাজি হলেন ওদিকে ঈশানবাবু তোশাখানার সন্ধান পেয়ে গেলেন অভাবে তাঁর স্বভাব নষ্ট হয়েছিল তিনি রামকিশোরকে খবর না দিয়ে একজন সহকারী খুঁজতে লাগলেন দুজন পূর্ণবয়স্ক লোক তার কাছে যাতায়াত করত রমাপতি আর মনিলাল ঈশানবাবু মনিলালকে বেছে নিলেন কারণ মনিলাল আর সে শালাদের উপর খুশি নয় বোধ হয় আধা আধি বকরা ঠিক হয়েছিল মনিলাল কিন্তু মনে মনে ঠিক করেছিল সবটা সেই নেবে নির্দিষ্ট রাতে দুজনে পাথর সরিয়ে তোষাখানায় নামলেন শুরুতেই ঈশানবাবু মেঝের উপর একটা মোহর কুড়িয়ে পেলেন মণিলালের ধারণা হল হাঁড়ি কলসিগুলোতে নিশ্চয়ই মোহর ভরা আছে সে আর দেরি করল না হাতে টর্চ দিয়ে ঈশানবাবুর ঘাড়ে মারল এক ঘা ঈশানবাবু অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারপর তার পায়ে কলমের খোঁচা দেওয়া শক্ত হল না ঈশানবাবুর মৃতদেহ নিয়ে মনিলাল উপরে রাখতে এসেছিল কিন্তু এই সময় আমার মনে হয় বাইরে থেকে কোনো ব্যাঘাত আসে মুরলীধর বাবুকে তাড়াবার জন্য মাঝে মাঝেই ভয় দেখাচ্ছিল হয়তো সেই সময়ে ইঁটপাটকেল ফেলেছিল মনিলাল ভয় পেয়ে গুপ্ত দরজা বন্ধ করে দিল হাঁড়িগুলো আর দেখা হলো না টর্চটাও তোষাখানায় রয়ে গেল এরপর আমরা এসে পড়ায় মনিলালের বিপদ হয়ে গেল সে আর তোষাখানায় খোঁজ নিতে পারল না কিন্তু সে সুযোগের অপেক্ষায় রইল কদিন কেটে গেল অবশেষে গতকাল বিকেল থেকে এমন কয়েকটা ঘটনা ঘটল যে মনিলাল ভয় পেয়ে গেল প্রথমে তুলসী তার কলম চুরি করল কলমে তখন বিষ ছিল কিনা তখন বলা যায় না কিন্তু কলম সম্বন্ধে তার দুর্বলতা স্বাভাবিক সে ছলছুতো করে রমাপতিকে প্রথমেই তাড়াবার ব্যবস্থা করল রমাপতির ওপর তার রাগ আগে থেকেই ছিল ভাবি পত্নীর প্রেমিককে কেই বা সহ্য করতে পারে তারপর আমরা যখন বিকেলে সাধু বাবার কাছে বসে আছি আর সাধু বাবা বলছেন হাম ক্যান হি জানতা সেই সময় মনিলাল বাবাজির কাছে আসছিল দূর থেকে বাবাজির কথা শুনে ভাবল বাবাজি নিশ্চয়ই তাকে ঈশানবাবুর মৃত্যুর রাতে দুর্গে যেতে দেখেছিলেন সেই কথা তিনি রাত বারোটার সময় আমাদের কাছে ফাঁস করে দেবেন সেই রাতে বাবাজি যখন সিদ্ধির নেশায় বুঁদ হয়ে ঘুমিয়েছিলেন মনিলাল এসে তাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিল সন্ন্যাসী যখন কিছু জানতেন না তবে আমাদের রাত দুপুরে ডেকেছিলেন কেন ডেকেছিলেন তার নিজের কাহিনী শোনানোর জন্য নিজের আসল পরিচয় দেওয়ার জন্য আরেকটা কথা কাল রাত্রে রামকিশোরবাবুর ঘরে যে চোট ঢুকেছিল সেটা কে কাল্পনিক চোর খুন করে ফিরে আসার সময় ঘরে ঢুকতে গিয়ে মনিলাল হোঁচট খেয়েছিল তাতে রামকিশোরবাবুর ঘুম ভেঙে যায় তাই চোরের গল্প বাবু আফিম খান ফলে তার ঘুম সহজে ভাঙে না তাই মনিলাল নিশ্চিন্ত ছিল কিন্তু ঘুম ভেঙে যেতে মনিলাল একটা গল্প বানিয়ে ফেলল তাতে রমাপতির উপর একটা নতুন সন্দেহ জাগানো হলো। নিজের উপর থেকে সন্দেহ সরানো হলো হরিপ্রিয়ার কাটা রমাপতির ঘরে লুকিয়ে রেখে ওই একই উদ্দেশ্য সিদ্ধ হলো যদি কোনো বিষয়ে কারো সন্দেহ হয় তাহলে রমাপতির ওপরই সন্দেহ হবে মনিলাল যে আসামি এটা কখন বুঝলে আসলে অস্ত্রটা কি সেটাই প্রথমে ধরতে পারছিলাম না তুলসী যখন ফাউন্টেন প্যানের কথা উল্লেখ করল তখন প্রথম সন্দেহ হলো তারপর মনিলাল যখন ফাউন্টেন প্যান আমার হাতে দিল তখন এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল আর কারুর ফাউন্টেন চাপাই পড়ে রইল বোমকেশ মুচকি হাসল এই সময় বাড়ি সদরে একটা মোটর গাড়ি এসে থামল আর হর্ন বাজাল জানলা দিয়ে দেখলাম মোটর থেকে নামলেন রামকিশোর বাবু আর ডক্টর ঘটক ঘরে প্রবেশ করে রামকিশোর হাত জোর করে বললেন আ আমাকে আপনারা ক্ষমা করুন বুদ্ধি বুদ্ধিদোষে আমি সব ভুল বুঝেছিলাম রমাপতি তোকেই আমি সবচেয়ে কষ্ট দিয়েছি বাবা তুই আমার সঙ্গে ফিরে চল রমাপতি সলজ্জভাবে তাকে প্রণাম করল রামকিশোর বাবুকে খাতির করে বসানো হল ডক্টর ঘটক হেসে বললেন আমার রুগীর পক্ষে কিন্তু বেশি উত্তেজনা ভালো না জোর করলেন বলে সঙ্গে নিয়ে এসেছি নাহলে কিন্তু ওর উচিত ছিল বিছানায় শুয়ে থাকা আর উত্তেজনা আজ সকাল থেকে আমার উপর দিয়ে যা গেছে তাতেও যখন বেঁচে আছি তখন আর ভয় নেই ডাক্তার সত্যিই আর ভয় নেই একে তো সব বিপদ কেটে গেছে তারপর ভালো ডাক্তার পেয়েছেন কিন্তু একটা কথা বলুন সন্ন্যাসীকে দাদা বলতে কি আপনি এখনো রাজি নন বাবু নিচের লজ্জাতে নিজেই মরে আছি আপনি আর লজ্জা দেবেন না বিশ্বাস করুন দাদাকে হাতে পায়ে ধরেছিলাম তিনি সংসারী হতে রাজি অন্যে বলেছিলাম আমি হরিদ্বারে মন্দির করে দিচ্ছি সেখানে রাজার হালে থাকুন শুনলেন না শুনলে হয়তো অপঘাতে মৃত্যু হতো না পাণ্ডিজি ভেতরে গিয়েছিলেন ফিরে এলেন সেই মোহরটি হাতে সেটা রামকিশোর বাবুকে দিয়ে বললেন আপনার জিনিস আপনিই রাখুন রামকিশোর সযত্নে মোহরটি নিয়ে কপালে ঠেকিয়ে বললেন আমার পিতৃপুরুষের সম্পত্তি তারা সবই রেখে গিয়েছিলেন আমাদের কপালের দোষ এতদিন পাইনি বাবু। সত্যি কি সন্ধান পেয়েছেন পেয়েছি বলেই আমার বিশ্বাস তবে চোখে দেখিনি বাবু আমি আপনার পিতৃপুরুষের সম্পত্তি খুঁজে বার করে দেব কিন্তু আমার কোনো ভাগ বখরা কিচ্ছু চাই না শুধু দুটো শর্ত আছে প্রথম শর্ত রমাপতির সঙ্গে তুলসীর বিয়ে দিতে হবে আর দ্বিতীয় শর্ত বিয়ের যৌতুক হিসেবে আপনার দুর্গটি রমাপতিকে পড়া করে দিতে হবে আমরা সবাই একসাথে হেসে উঠলাম রমাপতির লজ্জার সাথে সরে গেল আপনি পৈতৃক সম্পত্তি তুলসী আর রমাপতি পাবে বেশ তাই হবে কথার নরচর হবে না তো আমি রাজা জানকীরামের সন্তান কথার নচড় কখনো করিনি ফেস আজ সন্ধে হয়ে গেছে কাল সকালে আমরা যাব পরদিন সকালে আমরা চারজন আবার দুর্গে উপস্থিত হলাম আমি পাণ্ডেজি বোমকেশ ও সীতারাম অন্য পক্ষ থেকে কেবল রামকিশোর আর রমাপতি বুলাকি লালকে হুকুম দেওয়া হয়েছে দুর্গে যেন আর কেউ না আসে সে দেউড়িতে পাহারা দিচ্ছিল আপনারা অনেক বছর ধরে খুঁজে খুঁজে যা পাননি ঈশানবাবু দু সপ্তাহে সেটা খুঁজে বার করেছিলেন তিনি খুঁজতে জানতেন প্রথমে একটা শিলালিপি পেয়েছিলেন যাতে লেখা ছিল যদি আমি বেঁচে না থাকি আমাদের তামাম সম্পত্তি সোনাদানা মোহনলালের জিম্মায় গচ্ছিত রইল কিন্তু এরপর তোষাখানা খুঁজে পেলেও সেখানে ঈশানবাবু বা মণিলাল সোনাদানা কিছুই পেলেন না প্রশ্ন হচ্ছে মোহনলাল কে যার জিম্মায় তারা তাম ধনসম্পত্তি গচ্ছিত রেখে গিয়েছিলেন একটু ভেবে দেখলেই বোঝা যায় মোহনলাল মানুষ হতে পারে না দুর্গে সেই সময় রাজারাম আর জয়রাম ছাড়া কেউ ছিল না তাহলে রাজারাম কার জিম্মায় সম্পত্তি গচ্ছিত রাখলেন মোহনলাল কে প্রথমটায় আমিও কিছু ধরতে পারছিলাম না কিন্তু অজিত হঠাৎ একদিন পলাশির যুদ্ধ আবৃত্তি করল আবার আবার সেই কামান গর্জন গর্জিল মোহনলাল এই হলো কামান মোহনলাল সেকালে বড় বড় বীরের নামে কামানের নাম দেওয়া হতো বিদ্যুতের মতো মাথায় খেলে গেল কার জিম্মায় আছে সব সোনা দানা ওই যে ওই হল মোহনলাল বোমকেশ আঙুল তুলে মাটিতে পড়ে থাকা কামানটা দেখাল তাহলে কামানের নিচে সব সোনা পোঁটা আছে কামানের নিচে নয় राजाराम काम नल सोना दिए कमान मुख बो घासपहराई रकम शुक्नो घास देखे तबते भांगा अकेजो ओ कमान पेटर मध्य सोना जमाट बेधे सब मोहर कमान मध्य मोहर मोहर क মোহর নেই রামকিশোর বাবু রাজারাম এমন বুদ্ধি খেলিয়েছিলেন যে সিপাহীরা সন্ধান পেলেও সোনা তুলে নিয়ে যেতে পারত না তার মানে তোষাখানায় একটা উনুন আর হাঁপড় দেখেছিলেন মনে আছে বোর বা সোহাগাও ছিল একটা হাড়িতে। বুঝতে পারলেন রাম তার সমস্ত মোহর গলিয়ে ওই কামানের মুখে ঢেলে দিয়েছিলেন ওর ভেতরে আছে জমাট সোনার একটা থাম তাহলে কি হবে ওর মুখ থেকে মাটি খুঁড়ে সোনা দেখা যাবে হয়তো কিন্তু বার করতে পারবেন না কলকাতা থেকে অক্সি অক্সিডেল আনিয়ে কামান হবে। পুরু কামানি বাটালি দিয়ে কাটা যাবে না আপাতত মাটি খুঁড়ে দেখা যেতে পারে আমার অনুমান সত্যি কিনা সীতারাম বোমকেশের আদেশ পেয়ে সীতারাম ঘোড়ার মতন কামানের পিঠে চড়ে বসল তার হাতে একটা লোহার তুরপুন আর কিছু যন্ত্র আমরা নিচে কামানের মুখের কাছে জমা হলাম সীতারাম মহা উৎসাহে মাটি খুঁড়তে লাগল প্রায় এক ফুট মাটি কাটার পর বলল ও আর কাটা যাচ্ছে না হাজুর এ শক্ত লাগছে লাগাও তুরপন সীতারাম তুরপুন কামানের মধ্যে ঢুকিয়ে দিয়ে পাক দিতে আরম্ভ করলো দু চারবার ঘোরাবার পরেই চাকলা চাকলা সোনা ছিটকে বাইরে আসতে লাগলো এই তো এই তো পাওয়া গেছে সীতারাম এবার বন্ধ করো আমার অনুমান যে মিথ্যে নয় তার প্রমাণ পাওয়া গেছে বাবু দুর্গের মুখে মজবুত দরজা বসান যতদিন না সব সোনা বেরোয় ততদিন আপনারা সপরিবারে এসে এখানে বাস করুন এত সোনা আলগা ফেলে রাখবেন না সেদিন পাণ্ডেজির বাড়িতে ফিরতে ফিরতে বেলা একটা বেজে গেল ইরে এসেই শুনলাম টেলিগ্রাম কেন সত্যবত ভালো আছে তোমার আমি কাছেই দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম টেলিগ্রাম পড়তে পড়তে তার মুখখানা কেমন একটা হয়ে গেল তারপর মুখ তুলল ওদিকেও শোনা ছেলে হয়েছে সানডে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ কাহিনী অবলম্বনে দুর্গ রহস্য গল্পের বেতার নাট্যরূপ শুভদীপ চক্রবর্তী বোমকেশ বক্সি চাঁদমোহন এবং সাধু বাবা চরিত্রে মীর বলাকিলাল লাল বিশাল পুরন্দর পাণ্ডে দেবজ্যোতি ঘোষ গদাধর অত্রি মণিলাল অংশুমান পাল রমাপতি সায়ক আমান। রামকিশোর শঙ্করী প্রসাদ মিত্র তুলসী গধুন সীতারাম এবং মুরলীধরের চরিত্রে সমক। অজিত ডক্টর ঘটক হিমাংশুবাবু এবং প্রফেসর ঈশান চন্দ্রের চরিত্রে গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমিদীপ বংশীধরের চরিত্রে গল্পের ধ্বনি পরিকল্পনায় এবং আবহ সঙ্গীতে প্রদ্যুৎ চট্টোপাধ্যায় अभिज्ञान मित्र शेष हल शरदिंदु बंदोपाध्याय बोमकेश कहलम्बने दुर्ग रहस्य सामने सप्ताह रोमाचकर गल्प नहीं हाजिर है, है सनडे स